বিরুদ্ধে মুসলিমদের প্রথম সিদ্ধান্ত যুদ্ধ ছিল আজনা দিনের যুদ্ধ সেই যুদ্ধে নিরঙ্কুশ ভাবে মুসলিমরা বিজয় অর্জন করেন এবং রোমানরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় পরাজিত হয় তাদের নব্বই হাজার সৈন্যবাহিনীর অর্ধেকের বেশি পঞ্চাশ হাজার সম্পূর্ণরূপে মুসলিমদের হাতে নিশ্চিহ্ন হয়ে যায় সেই যুদ্ধে রোমান কমান্ডার প্রধান সেনাপতি সেও নিহত হয়েছিল এই ধরনের একটি পরাজয় সংবাদ যখন রোমান সম্রাট হেরাকেলের কাছে গিয়ে পৌঁছেছিল সে কিংকর্তব্য বিমূর হয়ে যায় হত বৃহবল হয়ে যায় সে বুঝতে পেরেছিল শামের জমিন থেকে রোমান সাম্রাজ্যের বিদায়ের ঘন্টা মুসলিমরা বাজিয়ে দিয়েছে বাস্তবে এই ধরনের পরিণতির জন্য হেরাকেল নিজেই দায়ী ছিল কারণ ইতিহাস থেকে আমরা দেখতে পাই স্মরণ করা যেতে পারে রাসুলুল্লাহ সাল্লাম তিঠি পাঠিয়ে রোমান সম্রাটকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন রাসুল্লাহ সাল্লাহাম সেখানে লিখেছিলেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন এবং সেই তিঠি পাওয়ার পর হেরাকল তিঠির সত্যতা রসুলামের নবী দাবি করা এই বিষয়গুলোকে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আবু সুফিয়ানকে দরবারে ডেকে নিয়ে এসে নানা রকমের প্রস্তুত জিজ্ঞাসাবাদের পর সে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গিয়েছিল রসুল্লা সাল্লুসাল্লাম বাস্তবেই আল্লাহ রাসুল সত্যনবী কিন্তু এর পরেও শুধুমাত্র রাজত্ব হারানোর ভয়ে অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তার খ্রিস্টান পারিশদবর্গ সেনাপতিরা তাকে মানবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে এই ভয়ে রাজত্ব টেকিয়ে রাখার জন্য সে ইসলাম গ্রহণ করেনি অথচ শেষ পর্যন্ত সে রাজত্ব হারাল এটাই হচ্ছে বাস্তবতা যখন কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথে সফলতা অর্জন করার চেষ্টা করে কিংবা টিকে থাকার চেষ্টা করে সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয় সাহাবাদের সময়েই সে শাম থেকে বিদারিত হয়েছে চিরদিনের জন্য এবং শুধুমাত্র শাম নয় আমরা দেখতে পাই যখন পরবর্তীতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হচ্ছিল পূর্ব রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের কেন্দ্রস্থল তাদের রাজধানী কনস্ট্যান্টিনোপল সেটাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেই বাহিনীতেও সাহাবার রাইতলানহুম তারা সামিল ছিলেন অর্থাৎ খুব দ্রুত ঘটনাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছিল আবু ইউব আল আনসারি তিনি সেই বাহিনীতে সামিল ছিলেন যখন কনস্টান্টিনোপোলকে অবরুদ্ধ করা হয়েছিল বর্তমানে যার নাম ইস্তাম্বুল এবং এখনও ইস্তাম্বুলের প্রবেশ দ্বারে আবু ইউবুল আনসারি কবর আমরা দেখতে পাই এত দ্রুত এই বিষয়গুলো ঘটে যাবে এটা হয়তো বা হেরাক্কল সে কখনও চিন্তাও করতে পারেনি কিন্তু ইতিহাসে সেটাই ঘটেছে সাহাবার ইসলানহুম চতুর্দিকে খুব দ্রুত ইসলামকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন হিরাক্কেলের বিপরীতে সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে যারা রাসু উল্লাহ সাল্লাহিস্লামের ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিল রাসু সাল্লাহসাল্লাম চিঠিতে লিখতেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন ইয়েমেনের গভর্নর বাজান যে পার্শ্ব সাম্রাজ্যের অনুগত ছিল সে ইসলাম গ্রহণ করল রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তাকে তার এলাকায় বহাল রাখলেন বাহারাই নিয়ে দুজন গভর্নর যারা পরস্পর ভাই ছিল ইসলাম গ্রহণ করেছিল তাদের ক্ষমতায় আল্লা সুহামতওয়াল্লাহ টিকিয়ে রেখেছেন সুতরাং ইসলামের মাধ্যমে আল্লাহ সুবাহাল্লাহ সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দান করেছেন এবং অসম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করেছেন হেরাকেল কিং কর্তব্য বিমূর হয়েছিল আজ দিন সেই যুদ্ধে পরাজয়ের পর এবং যে কোনো একটি রাজত্ব বা সাম্রাজ্য কখনোই বিনা যুদ্ধে তাদের এলাকা ছেড়ে দেয় না কাজেই হেরাকেল কিংবা রোমান সাম্রাজ্য তারাও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না মূলত তাদের কফিনে শেষ পেরেক যেটা সেটা ঠোকা হয়েছিল ইয়ারমুখের যুদ্ধে সেটা ছিল দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধ ইয়ারমুখের যুদ্ধে এবারে আমরা প্রবেশ করতে যাচ্ছি গত গতপূর্বে আমরা উল্লেখ করেছিলাম যে এই যুদ্ধের সময়কাল নিয়ে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে দুই ধরনের মতামত দেখতে পাওয়া যায় কেউ কেউ তেরো হিজড়িকে উল্লেখ করেছেন কেউ পনেরো হিজরিকে সেই যুদ্ধের সময়কাল হিসেবে নির্ধারণ করেছেন আমাদের এই আলোচনায় আমরা পনেরো হিজড়িকে অনুসরণ করেছি পনেরো হিজড়ি এর অর্থ হচ্ছে আউ অকরা সিদ্দিকের ওফাতের দুই বছর পরের ঘটনা সুতরাং সেই সময়ে খলিফা ছিলেন ওমর আব্দুল খাতাব রায়ত লানহু এবং তিনি সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাজিদ লহুকে অপসারণ করে আবু উবায়দে মু তাকে নিয়োগ করেছিলেন কেন খালিদ বিনওয়ালিদকে অপসারণ করা হয়েছিল এই প্রসঙ্গে যুদ্ধের ঘটনাগুলো আলোচনা শেষ করার পর শেষের দিকে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ ইয়ার মুখের যুদ্ধে যদিও বা সেনাপতি ছিলেন আবু উবায়দা কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এবং খালিদ বিন ওয়ালিদের সামর্থ্য যোগ্যতা এই বিষয়গুলো বিবেচনা করে তিনি নিজেই অনুরোধ করেছিলেন খালিদ বিনওয়ালিদকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে এবং খালিদ বিনওয়ালিদ সেই দায়িত্ব গ্রহণ করেছেন কাজে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই সোহাবার ইতলানহম তাদের মধ্যে খুব চমৎকার বোঝাপড়া ছিল এবং নেতৃত্ব বা কোনো পদ পদমর্যাদা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের রেশারেশি দ্বন্দ্ব বা লোভ ছিল না কারণ বাস্তবে কোনো পদবি নিয়ে কিংবা বড় দায়িত্ব নিয়ে তখনই দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যখন মানুষ সেই দায়িত্বগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এবং সেই ক্ষমতাকে অপব্যবহার করে কিন্তু সাহাবার ইতলান সেগুলোকে একটি বড় দায়িত্ব হিসেবে দেখতেন যে দায়িত্বের জন্য তারা একদিকে খলিফার কাছে জবাবদিহি করতে হতো অপরদিকে আল্লা সুবহামতআলার কাছেও তারা জবাবদিহি করতে বাধ্য কাজে এই ধরনের রেশারেশি কিংবা ইগো প্রবলেম এই বিষয়গুলো থেকে তারা মুক্ত ছিলেন একটি যুদ্ধ শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যুদ্ধের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ময়দান নির্বাচন উপযুক্ত স্থান বেছে নিয়ে প্রতিপক্ষের উপরে সুবিধা অর্জন করা এটিও যুদ্ধের একটি অংশ এই উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিমরা তাদের আগে বিজয় করা বিভিন্ন অঞ্চল স্বামের অনেক ভেতরে তারা প্রবেশ করেছিলেন হেমস বিজয়ী হয়েছিল সেই সমস্ত অঞ্চলগুলো ছেড়ে দিয়ে তারা মানচিত্রে বেশ নিচের দিকে নেমে আসেন অর্থাৎ বর্তমানে যে অঞ্চলটি জর্ডান নামে পরিচিত সেখানে ইয়ারমুখের প্রান্তরে তারা চলে আসেন হেরাকেল তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যে এমন একটি ময়দানকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিতে হবে যার সামনের দিকটা খুবই ছড়ানো বিস্তৃত রোমানদের সংখ্যাধিক্ষের কারণে এমন একটি ময়দান অবশ্যই প্রয়োজন কারণ সেই যুদ্ধে তাদের সংখ্যা ছিল দুই হাজার কাজেই তাদেরকে পরিচালনা করার জন্য অবশ্যই সামনের দিকটা বিস্তৃত হতে হবে ছড়ানো হতে হবে কিন্তু একই সঙ্গে হেরাকেল তাদেরকে আরেকটি নির্দেশ দিয়েছিল এমন একটি ময়দানকে বেছে নেবে যার পেছনের দিকে পালানোর কোনো সুযোগ না থাকে অর্থাৎ পেছন দিকটা হবে খুবই সংকীর্ণ পেছনের দিকটা যেন এমন হয় যাতে সৈনিকরা পলায়ন করতে না পারে অর্থাৎ সে তার অনুগত সৈনিকদেরকে বাধ্য করেছিল যুদ্ধ করার জন্য কাজে শেষ পর্যন্ত সেই ইয়ারমুখের প্রান্তরেই রোমান সৈন্যবাহিনী জমায়েত হলো যেখানে সামনের দিকে ছিল খুবই বিশাল একটি ময়দান উপত্যকা কিন্তু পেছনের দিকে ছিল পাহাড়ি পর্বত এবং দুইটি খরশ্রোতা নদী সেখানে এসে একত্রিত হয়েছিল মানচিত্র দেখলে আমরা দেখতে পাই সেই অবস্থানটি ছিল একটি ইংরেজি ভি অক্ষরের মতো কাজেই তিন দিক থেকে অবরুদ্ধ হয়ে শুধুমাত্র সামনের দিকটাই উন্মুক্ত ছিল রোমান সৈনিকদের জন্য আমরি মুল্লাসরাই চাহু যখন প্রতিপক্ষকে এরকম একটি অবস্থায় দেখলেন তখন তিনি মুসলিম সৈনিকদেরকে বিজয়ের সুসংবাদ প্রদান করলেন তিনি বললেন বিজয়ের আনন্দ করার জন্য প্রস্তুত হও কারণ তারা নিজেরাই নিজেদেরকে কোন ঠাসা করে ফেলেছেন এবং যারা নিজেদেরকে কোন ঠাসা করে ফেলে এরকম একটি অবস্থা থেকে খুব কমই তারা ফেরত আসতে পারে ঘুরে দাঁড়াতে পারে সেই যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার সংখ্যায় মুসলিমরা এই যুদ্ধে প্রতিবারের মতো অনেক অনেক কম ছিলেন সংখ্যার ভিতরে রোমান সেনাবাহিনী যেভাবে এগিয়েছিল ঠিক তেমনিভাবে তারা ছিল সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত দৈহিক দিক থেকেও শক্তিশালী একটি সৈন্যবাহিনী কিন্তু বাস্তবে তারা ছিল অন্তঃসার মনোবল হারিয়ে তারা ছিল খুবই দুর্বল সুতরাং তাদের উদাহরণ তাদের উপমা হচ্ছে সেই বেলুনের মতো যেটা দেখতে অনেক বড়। ফুলানো কিন্তু সামান্য শুয়ে এক তার ভেতরে সব বাতাস বের হয়ে আসে হেরাকেল সৈনিকদেরকে যুদ্ধের ময়দানে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করার জন্য আরও একটি কৌশল অবলম্বন করেছিল যেই কৌশল পারস্ব সাম্রাজ্যও অনুসরণ করতো সৈনিকদের দশজন দশজন করে এক একটি গ্রুপ সৃষ্টি করে সেই তাদেরকে পরস্পরের সঙ্গে সেকলে বেঁধে রাখত এভাবে তার এক ধরনের মানব ব্যারিকেড তৈরি করার চেষ্টা করতো কিন্তু আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে জনকে যখন একত্রে শেকল দিয়ে বেঁধে রাখা হবে তখন দশ জনের সবাই যদি রাজি না হয় তাহলে তারা ময়দান ছেড়ে পালাতে পারবে না সুতরাং এই ছিল যুদ্ধের আগে রোমান সাম্রাজ্যের মানসিক অবস্থা মনোবলের অবস্থা তাদেরকে সেকলে বেঁধে তিন দিক থেকে প্রাকৃতিক বাধাতে অবরুদ্ধ করে যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখার জন্য তাদের সম্রাটকে বাধ্য করতে হচ্ছিল অপরদিকে মুসলিমদের মানসিকতা কেমন ছিল সামে যখন মুসলিমরা একের পর এক বিজয় লাভ করছিলেন মদিনা থেকে বহু মুসলিম জামাত তারা জিহাদে যোগদান করতে এমন কি একটি ঘটনা আমরা দেখতে পাই যে আজনা যুদ্ধের পর অমর রেতলানু ওই সমস্ত মুসলিমদের বিরুদ্ধে মতামত পেশ করছিলেন খলিফা আবুকার সিদ্দিকের কাছে অর্থাৎ একদিকে মুসলিমদেরকে যুদ্ধে বাধা দেওয়ার জন্য মতামত পেশ করা হচ্ছে অপর দিকে রোমানরা তাদের সৈনিকদেরকে যুদ্ধে টিকিয়ে রাখার জন্য সেকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে শেষ পর্যন্ত মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছিল আবু সুফিয়ান রেতলানুর সাথে মুসলিমদের আরেকটি জামা দেশে সমবেত হয় ফলে পর্যন্ত মুসলিমদের সংখ্যা দাঁড়ায় চল্লিশ হাজারে কিছু কিছু বর্ণনায় এই সংখ্যাকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত উল্লেখ করা হয়েছে মুসলিমদের সেই বাহিনীতে এক হাজার ছিলেন যারা রসুল্লাহ সাল্লামের সাহাবি একশো জন ছিলেন বদরি সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা এবং জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই জনের মধ্যে জন ইয়ারমুখের যুদ্ধে সামিল ছিলেন আবুবাইদ ইবুল জর জুবাইর ইবনুল আওয়াম এবং সাঈদ বিন জাইদ বিন আমুর বিন ফয়েল রাজিদুল্লা আরও বিশিষ্ট যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন আবুস ইফিয়ানের কথা আমরা বলেছি তার স্ত্রী হিন্দা তিনি সেখানে ছিলেন ফাজল ইবিন আব্বাস আব্বাস রাইতালনুর রসুলামের চাচা তার সন্তান তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আউ অকর সুদ্দিকের সন্তান আব্দুর রহমান তিনি ছিলেন অমর রাইতুলনুর সন্তান আব্দুল্লাহ ওসমান রায়তলাহুর সন্তান আবান খালিদ বিন ওয়ালিদের সন্তান আব্দুর রহমান আলী রাইতলাহুর ভাই জাফর তার ছেলে আবদুল্লাহ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আম্মার বিন ইয়াসির মেকদাত ইবনে আসওয়াদ আবুজার আল গিফারি মালিক আল আশ্তার ওয়াইউব আলানসারি কায়েস বিন সাদ হুজাইফা ইবনুল ইয়ামান উবাদা ইবনুসামিথ হিসাম ইবনুল আস ইকরিমা আবু আবু জাহেলের সন্তান এবং আবু হুরাইরা রাদিলতুল আনহুম তারা ইয়ার মুখের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অপরদিকে রোমানদের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তি ছিল হেরাকল তার ভাই থিউডোর এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল রোমানদের পক্ষে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছিল বাহান সে ছিল আর্মেনিয়ার একজন রাজা বাহানের অধীনে চারজন সেনাপতি প্রধান কমান্ডারদের ভূমিকা পালন করছিল তাদের মধ্যে একজন ছিল জাবালা সে ছিল আরব খ্রিস্টান তার অধীনে ছিল ষাট হাজার সৈন্যের এক বাহিনী বাকি তিনজন ছিল গ্রেগরি কানাতির এবং দীরজান রোমানদের সেই বিশাল সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোকেরা ছিল স্লাব ফ্রান্স গ্রেগোরিয়ান আর্মেনিয়ান এবং খ্রিস্টান আরবদের কথা আমরা বলেছি এছাড়াও গ্রিক জাতিসত্তার লোকেরা সেই বাহিনীতে ছিল ইয়ার মুখের যুদ্ধের আগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যুদ্ধের আগে বেশ লম্বা সময় ধরে দেনদরবার করার চেষ্টা করা হয়েছে আলাপ আলোচনা চলেছে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে আরেক ধরনের যুদ্ধ শুরু হয়েছিল সেটা হচ্ছে দেন দরবার এবং আলাপ আলোচনার যুদ্ধ কথার যুদ্ধ বাগযুদ্ধ। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন রোমান এবং মুসলিম উভয় বাহিনী যুদ্ধের আগে বেশ উল্লেখযোগ্য পরিমাণ একটি লম্বা সময় ধরে ময়দানে অবস্থান করছিলেন এবং কেউই কার ওপর আক্রমণ করছিলেন না রোমান সম্রাট হেরাকেল তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যদি সামরিকভাবে মুসলিমদেরকে পরাজিত করা না যায় কিংবা সামরিক ক্ষেত্রে থেকে কূটনীতি বা ডিপ্লোমেসিকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে মুসলিমদেরকে কিছু রাজি খুশি করিয়ে আবার তাদেরকে সেই আরবের ভূমিতে ফেরত পাঠানো এটাই ছিল রোমান সাম্রাজ্যের জন্য বেশি লাভজনক এবং আরও একটি কারণ যে কারণে রোমান সেনাপতিরা আলাপ আলোচনার নাম করে কালক্ষেপণ করেছে তার কারণ হচ্ছে মুসলিমরা সেই একই সময়ে একদিকে তারা যেভাবে শ্যামে অভিযান করে যাচ্ছিলেন ঠিক তেমনিভাবে তারা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন কাজে পারস্য সাম্রাজ্যে মুসলিমদের কী পরিণতি ঘটে সেই দিকে তাকিয়ে এই যুদ্ধে কিছু সুবিধা নেওয়া এটাও ছিল রোমান সেনাপতিদের উদ্দেশ্য এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা মুসলিম ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে একটি বইকে আমরা রেফারেন্স হিসেবে আমাদের শ্রোতাদের সামনে উল্লেখ করতে যাই। যেখানে সামের সকল অভিযানের বিস্তারিত বর্ণনা এসেছে যেগুলো সাভার আতহামদের সময়ে পরিচালনা করা হয়েছিল মুসলিম ঐতিহাসিক ইমাম আল ওয়াকিতি রাহমেউল্লাহ এই বিষয়ে কিতাব লিখেছেন বইটির নাম হচ্ছে ফুতুহ শ্যাম এবং এই বইটির ইংরেজি অনুবাদ আমরা অনলাইন থেকে ফ্রি সংগ্রহ করে নিতে পারি সেই ক্ষেত্রে বইটির শিরোনাম অনুবাদ করা হয়েছে দা ইসলামিক কনকুয়েস্ট অফ সিরিয়া এই শিরোনামে সেখান থেকে বিভিন্ন বিষয় বিস্তারিত আমরা জানতে পারি অডি আলোচনার সঙ্গে সময় বন্টন এবং আলোচনার ধরনের সঙ্গে মিল রেখে শুধুমাত্র প্রধান অংশগুলি আমরা আমাদের আলোচনাতে উল্লেখ করেছি মূল যুদ্ধের আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রোমান সেনাপতি বাহানের তাবুতে মুসলিম প্রতিনিধি দলের প্রধান হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাইজলান যখন গিয়েছিলেন এবং সেখানকার ঘটনা ইয়ার মুখের যুদ্ধ এটা ছয় দিনব্যাপী একটি যুদ্ধ ছিল কিন্তু উভয় পক্ষ ধারণা করেছিল এই যুদ্ধ হয়তো অনেক লম্বা সময় ধরে চলবে কিন্তু অলসভাতলার ইচ্ছায় ছয় দিনের মধ্যেই মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন সেই ছয় দিনের যুদ্ধের আগে যখন উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হিসেবে অবস্থান করছিল সেই ক্ষেত্রে সরাসরি যুদ্ধ না হয়ে বেশ কিছু সংঘর্ষ ঘটেছিল খালিদ বিনওয়ালিদ মাত্র ষাটজন সাহাবিকে সাথে নিয়ে তিনি আরব খ্রিস্টানদের সেই ষাট হাজার দলের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছিলেন আরব খ্রিস্টান তাদের প্রধান ছিল জাবালা এবং রোমান সম্রাট হেরাকে নির্দেশ দিয়েছিল যে সৈন্যবাহিনীর সম্মুখ সারি এই আরব খ্রিস্টানদেরকে দিয়েই গঠন করতে হবে তার বক্তব্য ছিল এই ধরনের সে বলেছিল লোহাকে লোহা দিয়ে কাটতে হয় কাজে আরবদের বিরুদ্ধে আমি আরবদের কি ব্যবহার করতে চাই সেই আরব খ্রিস্টানদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য খালেদ বিনওয়ালিদ মাত্র ষাটজন সাহাবিকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছিলেন তাদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সেই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছিল তবে শেষ পর্যন্ত পাঁচজন সাহাবি তাদের হাতে বন্দি হয়েছিলেন কাজে পাঁচজন মুসলিম তাদের হাতে বন্দী হলেন এই সুবিধাকে কাজে লাগিয়ে রোমান সেনাপতি বাহান সে পরিকল্পনা করল মুসলিম জিম্মিদেরকে ব্যবহার করে আলোচনার নাম করে সে খালিদ বিনওয়ালিদকে ডেকে নিয়ে আসবে এবং এরপর সবাইকে হত্যা করবে কত পর্বে আমরা উল্লেখ করেছিলাম আজনাদিন সেই যুদ্ধেও একই ধরনের একটি পরিকল্পনা রোমান সেনাপতি গ্রহণ করেছিল পাহানি উদ্দেশ্যকে সামনে রেখে দুধ পাঠালো এবং শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেই প্রতিনিধি দলের প্রধান হিসেবে তাদের সঙ্গে আলোচনা করার জন্য রওনা হয়ে গেলেন এবং সাথে নিলেন একশো জন বাছাই করা মুসলিম এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন আল্লাহ রসুল ইসলামের সাহাবি তারা সবাই যুদ্ধের সাজে সজ্জিত হয়ে প্রত্যেকেই ঘোড়ায় চড়ে তরবারি ঝুলিয়ে রওনা হয়ে গেলেন বিদায়ের প্রাক্কালে আবুবায়দা ইবনুলজরা তিনি খালিদ বিন অলিদকে এ কথা বলে বিদায় জানালেন তিনি বললেন একজন মুসলিমের রক্ত রক্ষা করা আল্লা সুবাহতাল্লার কাছে সকল অমুসলিম কাফের নিহত হওয়ার থেকেও বেশি দামি খালিদ বিন অলিদ যখন বাহানের তাবুতে পৌঁছালেন সেখানে যে আলাপ আলোচনা হয়েছিল খুব স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি যখন একের পর এক যুদ্ধ হচ্ছে এবং দুইটি বাহিনী যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একে অপরের মোকাবেলার জন্য ময়দানে অপেক্ষমান সেই ক্ষেত্রে খুব মিষ্টি কোনো আলোচনা হবে এটা আশা করা যায় না বরং প্রত্যেকেই চেষ্টা করবে মানসিকভাবে প্রতিপক্ষকে ঘায়ল করে যুদ্ধের আগেই কিছু সুবিধা আদায় করে নেওয়ার জন্য নিজেদের মনোবলকে বৃদ্ধি করার জন্য এবং লক্ষণীয় বিষয় হচ্ছে সেই বাঘযুদ্ধেও আলসু মোহাম্মতাল্লার ইচ্ছায় মুসলিমরাই বিজয় অর্জন করেছিলেন এবং সেই ঘটনার দিকেই আমরা যাচ্ছি কাজেই শুধুমাত্র ময়দানের যুদ্ধই নয় মন এবং মগদের যুদ্ধ কথার যুদ্ধেও আল্লাহ রসুল ইসলামের সাহবাগন তারা বিজয়ী মানসিকতা লালন করতেন এবং সেখানেও বিজয় অর্জন করতেন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই বর্তমানে মুসলিমরা একদিকে যেভাবে সামরিক ক্ষেত্রে পরাজিত তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত এ মানসিক ক্ষেত্রে মানসিকভাবে আমরা পরাজয়ের শিকার পরাজিত মানসিকতার শিকার কাজেই সেই ঘটনা থেকে রোমান সেনাপতি বাহানের তাবুতে খালিদ বিন ওয়ালিদ যেভাবে আলোচনা করেছিলেন সেই ঘটনা থেকে আমাদের জন্য মানসিক শক্তি গ্রহণ করার জায়গা রয়েছে এ প্রসঙ্গে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম আলওয়া কিদ্দির রাহেমা আল্লাহ তার কিতাব ফুতুয়াশ্যামে ঠিক এই অংশটি অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাহানের আলোচনা দেন দরবার এই অংশটিকে বর্ণনা করার পরেই তিনি লিখেছেন তিনি আল্লাহ নামে কসম করে বলেছেন যে এই বর্ণনাগুলোকে তিনি সর্বোচ্চ সততার উপর ভিত্তি করে লিপিবদ্ধ করেছেন যেন এর মাধ্যমে তিনি সাহাবার ইসলানহুমদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং যারা সুন্না এবং বাধ্যতামূলক বিষয়গুলোকে পরিত্যাগ করেছে সেই শিয়াদের বক্তব্যগুলোকে তিনি খণ্ডন করতে পারেন তো মুসলিম প্রতিনিধি দল তারা রওনা হয়ে গেলেন এবং ঘোড়া ছুটিয়ে মাত্র একশো জন মুসলিম তারা দুই লক্ষাধিক রোমান সৈনিকদেরকে ভেদ করে সরাসরি গিয়ে উপস্থিত হলেন রোমান সেনাপতি তার শিবিরের সামনে তার তাঁবুর সামনে সেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোড়া থেকে নামলেন এবং তরবারি সাথে করে নিয়ে সেই তাঁবুর ভেতরে প্রবেশ করলেন সেই সময় তারা আল্লাহর বরথ্য ঘোষণা করছিলেন তাহলিল এবং তাকবীর ঘোষণা দিচ্ছিলেন তাঁবুতে মাহান একটি বড় উঁচু সিংহাসনে বসেছিল এবং তার সামনে ছিল তার সবাসদবর্গ এবং তার পুরোহিতরা খ্রিস্টান পাদ্রীরা মুসলিমরা সেই জাকজমকে ভরা তাঁবুতে প্রবেশ করে আশ্চর্য হয়ে গেলেন সেখানকার বিলাসিতা এবং ঐশ্বর্য দেখে চতুর্দিকে নরম গদি বিছানো দামি দামি আসন মখমলে জড়ানো রেশমি কাপড়ে জড়ানো এবং দিকে দামি নকশা এমনকি কার্পেট পর্যন্ত এগুলোকে দেখে তারা আল্লাহবরত্ব ঘোষণা করলেন প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ সৌজন্য রক্ষা করা এটা সমস্ত সভ্যতা সমস্ত যুগের একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই কাজেই মুসলিমদেরকেও বসার জন্য বেশ দামি কিছু আসন নিয়ে আসা হলো যে আসনগুলোর উপরের অংশ ছিল সিল্ক বা রেশমে মোরানো কিন্তু সাহাবার ইতলান হুম তারা সে আসনে বসতে অস্বীকৃতি জানালেন যদিও বা সেগুলো ছিল দামি গদি আসন রেশম এবং মকমলে জোরানো কিন্তু তারা সেগুলোতে বসতে অস্বীকৃতি জানালেন সেই সিল্ক বা রেশমে জড়ানো দামি আসনের উপর না বসে তারা সরাসরি মাটির উপরে বিছিয়ে রাখা কার্পেট টেনে ধুলোর উপরে মাটির উপরে বসে গেলেন রোমানরা তাদের প্রাচুর্য এবং ধনসম্পত্তির কারণে আগে থেকেই মুসলিমদের প্রতি আরবদের প্রতি একটি নিচু মন মানসিকতা পোষণ করত যখন তারা দেখল যে মুসলিমরা একেবারে মাটির উপরে ধুলোর উপরে বসে গেলেন দামি আসনে বসলেন না এই দৃশ্য দেখে রোমান সেনাপতি সে তাচ্ছিল্যের হাসি হাসলো এবং উঁচু আসনে বসে মুসলিমদেরকে দেখে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল ওহে আরবেরা আমাদের মেহমানদারি তোমাদের পছন্দ হলো না আমাদের দেওয়া আসনে না বসে মাটির উপরে বসে পড়লে কোনো ভদ্রতা সৌজন্য দেখালে না উল্টো আমাদের কার্পেটগুলোকে নষ্ট করলে লক্ষণীয় হচ্ছে খালেদ বিনওয়ালিদ এই বিষয়ের কী জবাব দিয়েছিলেন খালেদ বলেছেন তোমাদেরকে সৌজন্য দেখানোর চেয়ে আল্লাহকে সৌজন্য দেখানো উত্তম কারণ स्थान बन पवित्रह सला এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেখানেই তোমাদেরকে ফিরিয়ে নেবো এবং পুনরায় সেখান থেকে আমি তোমাদের উত্থান ঘটাবো বর্ণনা থেকে আমরা বুঝতে পারি খালিদ বিনওয়ালিদ রহিত লানহু এবং বাহান তারা সরাসরি কথা বলছিলেন কোনো দোভাষীর প্রয়োজন হয়নি কারণ বাহান সে আর বিজান্ত খালিদ বিনওয়ালিদ বাহানকে বললেন আমি কথা শুরু করতে প্রথমে কথা বলতে অপছন্দ করি কাজেই তোমার যা বলার থাকে তুমি বলতে পারো তবে জেনে রেখো যাই বলো না কেন সব কিছুর জবাব আমার কাছে রয়েছে বাহান প্রথমে কথা শুরু করলো শুরুতে সে নিজেদের দূষিত এবং বিকৃত সেই ধর্মবিশ্বাস যেখানে আল্লা সুহান আল্লাহর সঙ্গে যীশুখ্রিস্টকে মিশিয়ে ফেলা হয় এক করা হয় শিরক করা হয় সেই বিষয়গুলো দিয়ে তার কথা শুরু করলো প্রশংসা সেই প্রভুর জন্য যিনি তার রুহ যিনি যীশুখ্রীষ্ট এবং তার কথা এবং বাহান নিজেদের সম্রাট হেরাকল এবং নিজেদের রাজত্বের প্রশংসা করে বলল সেই প্রভুর জন্য প্রশংসা যিনি আমাদের সম্রাটকে শ্রেষ্ঠ সম্রাট বানিয়েছেন আমাদের জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন খালিদ বিনওয়ালি তার এই কথাতে বিরক্ত হয়ে তাকে থামিয়ে দিয়ে বললেন প্রশংসা তো সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে আমাদের নবীর অনুসারী বানিয়েছেন মুসলিম বানিয়েছেন এবং তোমাদের নবীর অনুসারীও আমাদেরকে বানিয়েছেন আমরা সব নবীদেরকে বিশ্বাস করি অনুসরণ করি প্রশংসা তো এই কারণে হতে পারে যে তিনি আমাদের মধ্য থেকেই আমাদের নেতাকে নির্বাচন করেছেন আমাদের যিনি নেতা খলিফা তিনি যদি নিজের পক্ষ থেকে আইন বানিয়ে শাসন করতেন আমরা তাকে বর্জন করতাম আমাদের নেতার মর্যাদা আমাদের কাছে এই কারণে যে তিনি আমাদের মতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন সবচেয়ে বেশি তাকোয়া পর হেজগারি অবলম্বন করেন খালিদ আরও বললেন প্রশংসা সেই জাতির জন্য যারা সত্যের আদেশ করে মিথ্যায় বাধা প্রদান করে গুণা শিকার করে ক্ষমা চায় আল্লাহর কাছে এবং এক আল্লাহর ইবাদত এমনভাবে করে যে আলোসু সঙ্গে কাউকে অংশীদার বানিয়ে ফেলেনা না কাউকে মিশিয়ে ফেলে না খালিদ বিন অলিদ যখন বাহানের মুখের উপরে এভাবে সত্য কথাগুলোকে তুলে ধরলেন এই কথাগুলো বাহানের সামনে ধারালো তরবারির মতোই চমকে উঠল বাহানের চেহারা ফেকাশে হয়ে গেল কিছু সময়ের জন্য সে কি বলবে বা হয়ে যায় কথা হারিয়ে ফেলে এর ওপর বাহন এক নাতিদীর্ঘ বক্তব্যের মাধ্যমে তার সম্পূর্ণ প্রস্তাব পেশ করলো মুসলিমদের সামনে যার সার অংশগুলো ছিল এরকম প্রথমে নিজেদের রাজত্ব এবং ধন সম্পত্তির গর্ব করে সে বলছিল ওহে আরবেরা তোমাদের একদল লোক সর্বদাই আমাদেরকে সিজা করে এসেছে আমাদের আনুগত্য করে এসেছে আমাদের উচ্ছিষ্ট খেয়েছে আমাদেরকে নকল করেছে এবং আমাদের ক্ষমতা মেনে নিয়েছে আমরা তাদের প্রতি ভালো আচরণ করেছি আমরা ভেবেছিলাম বাকি আরোগ্যত্রগুলো আমাদের এই উদারতার কথা জানে এবং আমাদের অনুগ্রহ লাভ করতে চায়। কাজেই যখন খবর পেলাম তোমরা ঘোরা ছুটিয়ে আমাদের এলাকায় ঢুকেছ আমাদের এলাকায় আসছ তখন আমরা ভেবেছি যে আগে সেই লোকেদের মতোই তোমরা আমাদের এখানে এসেছ ভালো খাবারের জন্য ভালো পোশাকের জন্য কিন্তু তোমরা আমাদের ভূমিতে প্রবেশ করে আমাদেরকে হত্যা করতে শুরু করলে আমাদেরকে বন্দি করলে আমাদের সম্পদ লুটে নিলে এমনকি আমাদেরকেই আমাদের বিজিত ভূমি থেকে তাড়িয়ে দিতে শুরু করলে বাহান আরও বললো জেনে রেখো তোমাদের আগে তোমাদের থেকেও যারা শক্তিশালী ধন সম্পত্তির দিক থেকে লোকজনের দিক থেকে তারা চেষ্টা করেছিল আমাদেরকে পরাজিত করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে আর হ্যাঁ এটাও জেনে রেখো আমাদের কাছে তোমাদের চেয়ে ঘৃণীত আর কোনো জাতি নেই তোমরা হলে সেই অভিশপ্ত দুর্ভাগা বেদুইন, যারা কাব্য চর্চা ছাড়া আর কিছুই করতে পারো না তোমাদের নিজেদের ভূমিতেই তোমরা একে অপরের উপর জুলুম করো এখন চলে এসেছ আমাদের ভূমিতে জেনে রেখো তোমাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা যথেষ্ট শক্তিশালী বৃষ্টিহীন দুর্ভিক্ষ পীড়িত একটি এলাকা থেকে তোমরা আমাদের এলাকায় প্রবেশ করেছ তোমাদের ঘোড়াগুলো পর্যন্ত তোমাদের নয় তোমাদের গায়ের জামাগুলো তোমাদের নয় বাহান আরও বলল, জেনে খুশি হও আজ পর্যন্ত তোমরা যা কিছু দখল করেছ तर कि फा शुदू चाह तुम्हारा एलिका ड़े दिए निजेद एलिक चले जाओ और जो ये प्रस्ताव ना मानो आप तुम्हारे निश्चिहन कर देव और जो शांति चाओ ता चुक्ति हक हमें तुम्हारे प्रत्येक सैन्य के दिनार प्रदान कर भलो जामा प्रदान करब और तुम्हें प्रदान करब एक दिनार और भलो जमा और आबूबा जे तुम्हारे सेंपति ता प्रदान एक हज़ार दिनार तुम्हारे खलीफा उमर के प्रदान करब दस हज़ार दिनार কাজেই আমাদের এই প্রস্তাব ভেবে দেখো এই হচ্ছে বাহানের কথা বাহানের বাহানা একদিকে সেই হুমকি প্রদান করলেও তোমরা যদি না চলে যাও তাহলে তোমাদের আগে আরও শক্তিশালী যারা তারা চেষ্টা করেছে আমাদেরকে পরাজিত করতে তোমরা ব্যর্থ হবে পরাজিত হবে আরেকদিকে প্রলোভন যুগে যুগে সমস্ত মিথ্যা স্ত্রী লোকেরা সত্যের মোকাবেলা এভাবেই করেছে একদিকে ঝুলোম অত্যাচার হুমকি প্রদান করা আরেকদিকে প্রলোভনের মাধ্যমে কিছু মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করা বাহান ভেবেছিল এই ধরনের চকলেটের প্রলোভন দেখিয়ে সে খালেদ বিনওয়ালিদের মতো ব্যক্তিত্বকে কিনে ফেলতে পারবে কিন্তু বাহান ভাবতেও পারেনি যে এই তাবুতেই সামনে তার জন্য কী চমক অপেক্ষা করছে লক্ষণীয় বিষয় হচ্ছে বাহান তার বক্তব্যের সূচনা ঘটিয়েছিল মুসলিমদেরকে আরব হিসেবে সম্বোধন করার মাধ্যমে সে মুসলিমদেরকে মুসলিম হিসেবে সম্বোধন না করে আরব হিসেবে সম্বোধন করেছে এটা শুধুমাত্র সেই রোমান সাম্রাজ্যের সেনাপতি সম্বোধন নয় বর্তমান সময়েও আমরা দেখতে পাই এমন কি যারা সেকুলার দৃষ্টিকোণ থেকে ইসলামের ইতিহাসকে লিখে থাকেন কিংবা ইসলামের যারা বিরুদ্ধবাদী তারা সব সময় মুসলিমদেরকে সাধারণভাবে আরব হিসেবে সম্বোধন করতে চান এর কারণ হচ্ছে এর মাধ্যমে তারা ইসলামের বিষয়গুলোকে জাতীয়তাবাদী মোরক দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেন এবং এই যুদ্ধগুলোকে আরবদের বিরুদ্ধে অনারবদের যুদ্ধ রোমানদের যুদ্ধ পারস্পর যুদ্ধ এই ধরনের একটি জাতীয়তাবাদী যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করে থাকেন যাই হোক খালেদ বিনওয়ালিদ যখন দেখলেন বাহানের কথা শেষ হয়েছে তখন তিনি বললেন এতক্ষণ তুমি বলেছো আমরা শুনেছি এবার আমরা বলবো তুমি শুনবে খালিদ বিনওয়ালি শুরুতেই আলা সাহাম তাল্লার প্রশংসা করলেন রসুলুল্লা সাল্লা সালামের উপরেই দৌর পেশ করলেন এবং তিনটি প্রস্তাবের যে কোনো একটি পেছে নিতে বললেন সেই তিনটি প্রস্তাব হচ্ছে হয় ইসলাম গ্রহণ করো আমাদের ভাই হয়ে যাবে অথবা জিজিয়া প্রদান করে মুসলিম হিসেবে আমাদের অধীনে থাকবে আর প্রথম দুইটি প্রস্তাবের কোনোটি যদি গ্রহণ না করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের ফয়সলা হবে দরবারির মাধ্যমে কাজে শুরুতেই মূল বিষয়কে উপস্থাপন করার মাধ্যমে পরবর্তীতে খালিদ বিনওয়ালিদ অন্যান্য বিষয়গুলোকে রিফিউট করলেন প্রত্যাখ্যান করলেন রোমান সাম্রাজ্য এবং তাদের সেনাপতি তাদের প্রাচুর্যের কারণে তাদের ঐশ্বর্যের কারণে অহংকারী অবস্থায় ছিল বাকিদেরকে খুব নিচু তুচ্ছ বলে মনে করত। খালিদ বিন সেই সেইদিকে লক্ষ্য করে বললেন তোমাদের এই প্রাচুর্য শুধু তোমাদেরই স্ত্রী সন্তান এবং পরিবারদের কাজে এসেছে নিজেদের বিলাসিতার কাজে এসেছে সেগুলো দিয়ে তোমরা তোমাদের রাজত্বকে বড় করেছো এবং তোমাদের অন্যায় রাজকীয় নীতিকে বাকি লোকেদের উপরে চাপিয়ে দিয়েছ আর আমাদের দারিদ্র খালিদ বললেন এটাকে আমরা অস্বীকার করি না কারণ আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে এমন এক ভূমির বাসিন্দা করেছেন যেখানে কোনো বৃষ্টিপাত হয় না চাষাবাদ হয় না ফল ফসল আদি জন্মায় না খালিদ বিনওয়ালিদ বাহানের কথাগুলোকে স্বীকার করে নিলেন তিনি বললেন তাদের মধ্যে জুলুম ছিল তাদের মধ্যে শক্তিশালী যারা ছিল তারা দুর্বলদেরকে অত্যাচার করতে জুলুম করতো কিন্তু এটা ছিল রাসুলুল্লা সাল্লাহ ইসলামের নবুয়তের আগের ঘটনা কাজে খালিদ বিন ওয়ালিদ রাইতাহু তিনি বললেন আমরা ছিলাম এমনই একটি অবস্থায় কিন্তু এরপর আল্লা সুহামতালা আমাদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন আমাদের মধ্যে থাকা একজন ব্যক্তিকেই তিনি নির্বাচন করেছেন রাসুল হিসাবে তার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আমাদেরকে ভালোমন্দ এই বিষয়গুলো শিখিয়েছেন এবং আমাদেরকে এই দিনের জন্য জিহাদের আদেশ প্রদান করেছেন কাদি খালি বিন অলিদ অতীতে দুরবস্থা স্বীকার করে নিলেন কিন্তু এটাও জানিয়ে দিলেন সেটা ছিল আগের অবস্থা সেখান থেকে এখন তারা কিভাবে আল্লাহ রহমতে মুসলিম হওয়ার মাধ্যমে একটি ভিন্ন জাতিতে পরিণত হয়েছেন সেটাও জানিয়ে দিতে ভুললেন না এবং সেই বর্ণনা দেওয়ার পর আবারও খালিদ বিনওয়ালিদ সেই তিনটি প্রস্তাবের যে একটি বাহানকে বেছে নিতে বললেন সার কথা হচ্ছে শেষ পর্যন্ত বাহান সব প্রস্তাব জেনে বুঝে শেষ পর্যন্ত সে বলল যে যত যাই হোক আমরা আমাদের ধর্ম ছাড়ব না আমরা আমাদের ধর্ম ছাড়ব না এবং তোমাদের আনুগত্য মেনে জিজিয়াও প্রদান করব না এরকম একটা অবস্থায় যখন আলোচনায় সে ঠেকল তখন খালিদ বিন অলিদ তাকে স্মরণ করিয়ে দিলেন যদি তোমরা আমাদের প্রস্তাব না মানো তাহলে নিশ্চয়ই এই জমিন আল্লাহর জন্য এবং তিনি যা ইচ্ছা করেন তার বান্নাদের মধ্য থেকে তাদেরকে এই জমিনের উত্তরাধিকারই প্রদান করেন বল আ কিবাতু লীল মোত্তাকিন এবং শেষ কর্তৃত্ব চূড়ান্ত কর্তৃত্ব তাকুয়া সম্পন্ন ব্যক্তি মোত্তাকিদের জন্য মুসলিমদের জন্য বাহান এই আয়াতে সূত্র ধরে বলল হ্যাঁ আমরাই তো সেই জাতি যাদেরকে আল্লাহ এই জমিন দিয়েছিলেন এখন তোমরা আমাদের কাছ থেকে সেই জমিনকে ছিনিয়ে নিয়েছ কাজেই তোমাদের আল্লাহর নামেই যুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে ফয়সলা হবে বাহান আয়াতের শেষ অংশ বল আ কী বা তুলিল মত্তাক মুাকীনদের জন্য চূড়ান্ত শুভ পরিণাম চূড়ান্ত পরিণতি এই বিষয়টিকে এড়িয়ে গিয়ে আয়াতের প্রথম অংশকে ধরে খালিদ বিন আলীরকে জানিয়ে দিল হ্যাঁ জমিন আল্লাহর জন্য আমরাই সেই জমিনের কর্তৃত্বশালী ছিলাম এখন তোমরা আমাদের কাছ থেকে জমিন ছিনিয়ে নিয়েছো কাজেই ফয়সালা হবে দেখা যাক আল্লাহ কাদেরকে বিজয়ী করে থাকেন খালিদ বিন আলীর জবাব দিয়ে বললেন এই কাজে আমাদের থেকে বেশি আগ্রহী আর কেউ নয় এবং আমি যেন নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদেরকে পরাজিত করা হচ্ছে তোমাদেরকে পরাজিত করা হচ্ছে এবং আমাদেরকে আল্লাহ সুতল্লা বিজয় দান করবেন এবং তোমাকে ঘাড়ে দড়ি দিয়ে বেঁধে অপমানের সঙ্গে খলিফা অমরের সামনে নেওয়া হবে এবং অমর তোমার শিরোচ্ছেদ করবেন আড়াই লক্ষ সৈন্য পরিবেষ্টিত অবস্থায় নিজের তাবুতে অবস্থান করে রোমান সেনাপতি যখন বিপক্ষ প্রতিনিধি দলের মুখে এই ধরনের একটি কথা শুনলেন যে তোমাকে পরাজিত করা হবে তোমাদেরকে বন্দী করা হবে তোমাকে দড়ি দিয়ে বেঁধে খলিফার সামনে নেওয়া হবে তোমাকে শিরোচ্ছেদ করা হবে বাহান স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠলো এবং বাহানের এই অবস্থা দেখে সাথে থাকা রোমান সৈনিকেরা তারা প্রস্তুত হয়ে গেল যে কোনো মুহুর্তে শুধুমাত্র বাহনের আদেশে তারা খালিদ বিন অলিদকে হত্যার অপেক্ষায় বাহান রেগে উঠলো সে হুমকি প্রদান করল খ্রিস্টের কসম করে সে বলল আমাকে শিরচ্ছেদ করবে আমি এখনি তোমাদের পাঁচজন বন্দিকে সামনে আনছি এবং তোমাদের সামনে তাদের শিরোচ্ছেদ করছে খালেদ বললেন হ্যাঁ তুমি সেটা করতে পারো কারণ এই ধরনের জঘন্য কাজ করার মতো তুমিই হলে উপযুক্ত ব্যক্তি এই ধরনের জঘন্য কাজ করার জন্য তোমার ব্যক্তিত্বই উপযুক্ত তুমিই উপযুক্ত ব্যক্তি বাহান যখন হুমকি দিল খালিদ বিন ওয়ালিদ বললেন জেনে রেখো তারা আমাদের অংশ আমরাও তাদের অংশ এবং কসম করে বলছি যদি তাদেরকে হত্যা করো আমারই তরবারি দিয়ে আমি তোমাকে হত্যা করব এবং আমার সঙ্গে থাকা প্রত্যেক ব্যক্তি অন্ততপক্ষে তোমাদের একজন কিংবা তার থেকেও বেশি লোকেদের মৃত্যুর কারণ হবে খালিদ বিনওয়ালিদ এ কথা বলে লাফিয়ে পড়লেন তরবারি খাপমুক্ত করলেন এবং সাথে থাকা মুসলিম জামাত তারাও একই কাজ করলেন বর্ণনাকারী বলছেন তারা তাকবির দিয়ে কালিমা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়লেন তারা শহীদ হওয়ার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন বর্ণনা এসেছে শিকারের সামনে বাঘ বা সিংহ যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেই রকম একটি অবস্থায় তারা প্রস্তুত অবস্থায় ছিলেন মুসলিমদের এরকম একটি অবস্থায় দেখে বাহান ভয় পেয়ে গেল খালিদ বিনওয়ালিদ বাহানকে হুঙ্কার দিয়ে বললেন বল আমাদের বন্দীদের সাথে তুমি কী ব্যবস্থা করবে বাহান বলল তোমার সম্মানে আমি তাদেরকে মুক্ত করে দিচ্ছি কিন্তু জেনে রেখো আগামীকাল আমাদের সামনে তোমরা অসহায় হয়ে পড়বে খালিদ বিনওয়ালিদ বীরের মতো রোমান সেনাপতির তাবু থেকে পাঁচজন বন্দি মুসলিমকে মুক্ত করে নিয়ে ঘোড়া ছুটিয়ে আবু ওবায়দা মুজাররা তার কাছে আসলেন পাঁচজন কারাবন্দি মুসলিম তাদের মুক্তিতে আবু ওবায়দা খুশি হলেন এবং জানতে চাইলেন তোমরা কিসের উপর একমত হয়েছ খালিদ বিন ওয়ালিদ বললেন এই কথার উপর আমরা একমত হয়েছি আগামীকাল আল্লাহ যাকে চাইবেন তাকে বিজয় দান করবেন কাজেই সমস্ত জল্পনা পর সমস্ত দেন দরবার আলাপ আলোচনার প্রচেষ্টার পর সমস্ত হিসাব নিকাশ শেষ হওয়ার পর শুধুমাত্র একটি সিদ্ধান্তকর রক্তক্ষয়ী যুদ্ধেরই বাকি ছিল যার মাধ্যমে চিরদিনের জন্য ইতিহাসের পট পরিবর্তন হয়ে যাবে ইয়ারমুখের যুদ্ধ আমরা উল্লেখ করেছিলাম এই যুদ্ধ ছিল ছয় দিনব্যাপী একটি যুদ্ধ ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এই যুদ্ধের সূচনা ছিল একটি অগ্নি সুলিঙ্গের মতো এক আগুনের ফুলকির মতো কিন্তু সমাপ্তি হয়েছে বড় এক অগ্নিকুণ্ডের ধ্বংসের মাধ্যমে যুদ্ধের আগে খালিদ বিনওয়ালিদ যখন মুসলিমদেরকে সাথে নিয়ে স্বামীর ভূমিতে এসেছিলেন তখন রোমানদের এই সংখ্যার কারণে একজন ব্যক্তি খালেদ বিনওয়ালিদকে বলছিলেন আফসোস রোমানরা সংখ্যায় কত বেশি আর মুসলিমরা সংখ্যায় কত কম খালেদ বিনওয়ালিদ তাকে বললেন তুমি কি আমাকে রোমানদের সংখ্যায় বেশি হওয়ার কারণে ভয় দেখাচ্ছ জেনে রেখো আল্লাহর সাহায্য পেলে সংখ্যায় কম হওয়া বাহিনীও অনেক বড় সংখ্যায় পরিণত হয় লাঞ্ছনা ও অপমান চলে আসলে সংখ্যায় বেশি থাকা বাহিনীও সংখ্যায় কম হয়ে যায় জয় পরাজয় সৈন্য সংখ্যার উপরে নির্ভর করে না সুতরাং খালিদ বললেন আমরাই সংখ্যায় বেশি এবং তারাই সংখ্যায় কম এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা আগের যে কোনো যুদ্ধের থেকে বেশি ছিল কখনই মুসলিমরা এত বড় সংখ্যা নিয়ে যুদ্ধ করেননি চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজারের সৈন্যবাহিনী যদিও রোমানদের তুলনায় সেটা খুবই কম কিন্তু সংখ্যা এত বড় হওয়ার কারণে খালিদ বিন অলিদ একটি ভিন্ন কৌশল অবলম্বন করলেন প্রথমবারের মতো মুসলিম সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য ছোট ছোট বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে তিনি বিভক্ত করে দিলেন যদিও এর আগে কখনোই এভাবে যুদ্ধ করা হতো না সাধারণভাবে তিন বা পাঁচটি ভাগে বিভক্ত করে মুসলিমরা যুদ্ধ করতেন কিন্তু এই যুদ্ধের সৈন্য সংখ্যা অন্য যুদ্ধের থেকে আলাদা খালিদ বিন অলিদ প্রত্যেক এক জন ব্যক্তির জন্য একজন করে কমান্ডার সেনাপতি নিযুক্ত করলেন এবং এক একটি দল গঠন করলেন কাজেই শেষ পর্যন্ত মুসলিম সৈন্য সংখ্যার মুসলিম দলের সংখ্যা হল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আবুবাইদেবুজার তার নেতৃত্বে আঠারোটি দল ছিল সেনাবাহিনীর সেন্টার বা কেন্দ্রীয় শক্তির ডান দুইটি দল ছিল সেই দুইটি দলের নেতৃত্বে ছিলেন আমুর ইবুল্লাস এবং সুরহাবুল ইবন হাসানা বামদিকের দল ছিল ইয়াজিদ ইবন আবুসুফিয়ান তার নেতৃত্বে সম্মুখ এবং পশ্চাৎভাগে খালিদ বিন ওয়ালিদ কিছু অস্বারোহীকে নিযুক্ত করেছিলেন এবং একটি পৃথক দল পাঁচ হাজার সৈন্যের একটি পৃথক দল খালিদ বিনওয়ালিদ রিজার্ভ হিসেবে মজুদ রেখেছিলেন সাঈদ বিন জঈদের নেতৃত্বে এবং সেই দলে খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেও ছিলেন এবং আরও ছিলেন শামের যুদ্ধে তিনি বিশ্বের বীরত্বের পরিচয় দেখিয়েছেন রোমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী সেই যোদ্ধা খালিগায়ে তিনি যুদ্ধ করতেন দিয়ার ইবিন আজওয়ার রাজিলত লহু এই দলটি ছিল মূলত প্রত্যেকেই অশ্বারোহী এবং এটি হচ্ছে মোবাইল ক্যাভালরি খালিদ বিন ওয়ালিরানহু এই অশ্বারোহীদেরকে পৃথক রেখেছিলেন রিজার্ভ রেখেছিলেন একটি উদ্দেশ্য হচ্ছে পেছনে থাকা মুসলিম তাবুতে মুসলিম নারী শিশুদের মুসলিম পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে যেহেতু তারা রিজার্ভ থাকবেন কাজে ময়দানে যখন যে অংশটি মুসলিমরা দুর্বলতার শিকার হবেন কাফেরিদের আক্রমণের মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক সাপোর্ট দেওয়ার কাজ করবেন এই অংশটি এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সংখ্যায় বেশি হওয়া রোমান অশ্বারোহীর বিরুদ্ধে মুসলিমদের এই ক্ষুদ্র দলটি শেষ পর্যন্ত যুদ্ধে সিদ্ধান্তকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার কারণে তারা দ্রুত ময়দানের যে কোনো একটি স্থান থেকে অন্য একটি স্থানে গিয়ে মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেন খালিদ বিন অলিদ এই যুদ্ধের আগে বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেন আবুদারদার রাজান হুকে তিনি মুসলিম সৈন্যবাহিনীর উপরে বিচারক কাজী নিযুক্ত করেছিলেন কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার সৈন্যবাহিনীর মধ্যে খুব স্বাভাবিকভাবে মানবিক কারণে বিভিন্ন বিষয়ে মতভেদ সমস্যা বিরোধ এগুলো দেখা দিতে পারে সেগুলো নিষ্পত্তি করার জন্য তিনি দায়িত্ব প্রদান করেছিলেন আবুদার্দার রিতলান হুকে আবদুল্লাবী মাসুদ রেতলান হোকে তিনি সৈন্যবাহিনীর অর্থনৈতিক বিষয়গুলো দেখার দায়িত্ব দিয়েছিলেন হিসাব নিকাশের দায়িত্ব প্রদান করেছিলেন কারি নিযুক্ত করেছিলেন আল মিকদাদ বিন আমর আল্লাহ সোয়াদ রহিতলানহুকে মিকদাদ রহিতানহু তার দায়িত্ব ছিল তিনি যুদ্ধের ময়দানে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যাবেন এবং মুজাহিদ্দিনদেরকে তাদের মনোবল বৃদ্ধি করবেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে তিনি তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করবেন উৎসাহিত করবেন আমরা দেখতে বাইবের যুদ্ধ থেকেই এই নিয়মটি চলে এসেছিল রসুউল্লাহলাম সেখানে কারি নিযুক্ত করেছিলেন এবং পরবর্তী প্রত্যেকটি যুদ্ধেই মুসলিমদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদেরকে কোরআনের আয়াত তিলাওয়াত করানো হতো চুরান ফালের আয়াতগুলো তাদেরকে পরিয়ে শোনানো হতো ইয়ার মুখের যুদ্ধেও বিন অলিদ একই ধরনের ভূমিকা পালন করার জন্য দায়িত্ব প্রদান করলেন মিক্তাদ রাইজলান মুসলিমদেরকে নসিহত করার জন্য খালেদ বিন অলিদ নসিহত নিযুক্ত করেছিলেন তার দায়িত্ব হচ্ছে মুসলিমদেরকে নৈতিক শক্তি সাহস জোগানো এবং সব সবসময় ভালো কল্যাণের দিকে আহ্বান করা স্মরণ করিয়ে দেওয়া কারণ শয়তান আমাদের সার্বক্ষণিক শত্রু প্রত্যেক মুহুর্তে শয়তান আমাদেরকে চায় থোকায় ফেলতে বিভ্রান্ত করতে সেটা যদি মনোবল দুর্বল করে দেওয়ার মাধ্যমেও হয় সেই চেষ্টাও শয়তান করে থাকে পরিবার পরিজনদের কথা যুদ্ধের ময়দানে স্মরণ করিয়ে দিয়ে দুঃখ বেদনায় আক্রান্ত করা এই বিষয়গুলো সে করতে পারে কাজেই এমন কারো ভূমিকা পালন করা দরকার ছিল যে সব সময় মুসলিমদেরকে মানসিক শক্তি প্রদান করবে সত্যের উপরে অটল থাকার এবং ধৈর্য ধরার উপদেশ প্রদান করবে ঠিক যেভাবে আল্লাহ আল্লাহলা বলেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তারা ছাড়া যারা ইমানের চেয়ে সৎকর্ম করেছে এবং একে অপরকে সৎ উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করেছে কাজে যখনই একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখবেন দুঃখ কষ্ট কিংবা হতাশায় আক্রান্ত আমাদের মুসলিম হিসেবে উচিত তাকে ভালো উপদেশ দেওয়া সান্ত্বনা দেওয়া ধৈর্য ধারণ করার কথা বলা এগুলোর মাধ্যমে তিনি মানসিক শক্তি লাভ করবেন এবং তার দুঃখ কষ্টকে অনেক হালকা অনুভব করবেন এই যুদ্ধে আবু সুফিয়ানকে খালেদ বিনওয়ালির এই দায়িত্ব প্রদান করেছিলেন অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে আবু সুফিয়ান সম্পর্কে আমরা জানি তিনি দীর্ঘ সময় অমুসলিম শক্তির প্রধান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন কুফারদের নেতা পত্তলিক শক্তির প্রধান অথচ সময়ের আবর্তনে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম কবুল করলেন এবং রসুল্লা সাল্লাহামের সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন ইসলামের মাধ্যমে তার ভেতরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল এটাই হচ্ছে ইসলামের শক্তির নমুনা না হলে কিভাবে একজন ব্যক্তি সারা জীবন সে যাদের বিরুদ্ধে শত্রুতা করে আসলো এবং সে ছিল শত্রুদের প্রধান ব্যক্তি সে কীভাবে প্রতিপক্ষের মতামতকে মতাদর্শকে গ্রহণ করতে পারে এরা শুধুমাত্র ইসলামের মাধ্যমে সম্ভব কারণ ইসলাম হচ্ছে সত্যিকারের দিন সত্যিকারের ধর্ম ইয়ারমুখের যুদ্ধের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই খালেদ বিন ওয়ালির ইতলানু তিনিও একসময় কাফের শক্তির গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন আমর ইবুল্লাস তিনিও তাদের দলে ছিলেন ইকরিমা আবু জাহালের সন্তান সেও ছিল মুসলিমদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের অবদানের মাধ্যমেই ইয়ারমুখের যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন এবং শামের ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত হয়েছিল খালিদ বিন আলির রায়তুলানু যুদ্ধে আগে সৈন্যবাহিনীকে সামনে রেখে তাদের উদ্দেশ্যে ক্ষুদার প্রদান করলেন খালিদ বিন আলি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন এরপর তিনি বললেন এই দিন এটা আল্লাহর দিনগুলোর মধ্যে একটি দিন এই দিনে আমাদের গর্ব করা উচিত নয় সীমা লঙ্ঘন করা উচিত নয় বিশুদ্ধ খাঁটি নিয়তে আপনারা জিহাদ করুন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করুন আজকের এই দিনটি পরবর্তী দিনগুলোর জন্য একটি মাইল ফলক আজ যদি আমরা ওদেরকে পরাজিত করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা ওদেরকে পরাজিত করেই যাব आर आज जी आज ओराके पर बिुद्धे जयी होते छिलो, कर पर सूतरा छो हमें बुझते एक चूड़ान सिद्धानक युद्ध एक पक्ष ही टीके अपरपक्ष निश्चिन्ह हो जाए खालिद बीन वालिद तर खुदबा उल्लेख कर मुस्लिम लीज उदेश्य विशुद्ध नियते युद्ध करार्जन युद्ध अन्न को कारण नए याम दिन इसलमर दावत के छड़े देवार्ज कई ने গর্ব কিংবা অহংকারের কোনো বিষয়ে চলে আসা উচিত নয় কোনো ধরনের সীমা লঙ্ঘন করাও উচিত নয় উভয় বাহিনী নিজ নিজ কমান্ডারদের অধীনে নিজেদের সম্মুখ সারিকে সাজিয়ে নিল এবং একটা লম্বা সময় পর্যন্ত দুই পক্ষই যুদ্ধ না করে নিজেদের অবস্থানে দণ্ডায়মান ছিল রোমানরা তাদের সংখ্যায় বিশাল হওয়ার মাধ্যমে তাদের বড় বড় ব্যানার ক্রস এগুলো ঝুলানোর মাধ্যমে এক বিরাট দৃশ্য সৃষ্টি করেছিল অপরদিকে সংখ্যায় অল্প হলেও মুসলিমদের প্রতি রোমানদের মনে এক ধরনের আতঙ্ক ছিল এক ধরনের শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়েছিল কারণ মুসলিমরাই ছিল একের পর এক যুদ্ধে বিজয়ী শক্তি রোমান বাহিনীর সংখ্যার বিপরীতে মুসলিম বাহিনীর সংখ্যা এবং গভীরতা ছিল খুবই কম মাত্র কয়েক সারি সৈন্যবাহিনীকে তারা সামনে সাজিয়েছিলেন কিন্তু সেখানে তার কোনো ধরনের গ্যাপ রাখেননি মুসলিমরা যতগুলো বর্ষা ছিল সেগুলো সম্মুখ সারি যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়েছিলো এবং তাদের উপরে নির্দেশ ছিল এমনভাবে দৃঢ়তার সঙ্গে যেন তারা অবস্থান করেন যেন কখনোই প্রতিপক্ষের কোনো যোদ্ধা তাদেরকে ভেদ করে এগিয়ে যেতে না পারেন এবং মাঝে মাঝে খালিদ্দিন ওয়ালিদ সেই যোদ্ধাদের মাঝে তীরন্দিকে স্থাপন করেছিলেন কাজেই প্রথম দিকে মুসলিমদের কৌশল ছিল প্রতিরক্ষা করা বা ডিফেন্স করা এবং পরবর্তীতে শেষের দিকে মুসলিমরা পাল্টা আক্রমণ করেছেন প্রতি আক্রমণ করেছেন এই যুদ্ধের সূচনা হয়েছিল মুবার রাজা বা দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের আগে কয়েকজন রোমান সৈনিক কয়েকজন রোমান কমান্ডার রোমান অফিসার তারা সামনে এগিয়ে আসে এবং মুসলিমদেরকে আহ্বান করে দ্বন্দ্বযুদ্ধের জন্য প্রত্যেকটি দ্বন্দ্বযুদ্ধেই মুসলিমরা বিজয়ী হয়েছেন কাজী মূল যুদ্ধের আগে রোমানরা মুসলিমদের হাতে তাদের বেশ কয়েকজন অফিসারকে নিহত হতে দেখল রোমান সেনাপতি বাহন চিন্তা করলো যদি এভাবে দ্বৈত যুদ্ধ দণ্ডযুদ্ধ ডুয়েল চলতে থাকে তাহলে একের পর এক তার অফিসারদের একটি বড় অংশই নিহত হয়ে যাবে যেটা তার বাহিনীর মনোবলকে ভেঙে দেবে এবং তাদের উপর একটি বিরূপ প্রভাব বিস্তার করবে এর চাইতে ভালো হবে যদি তারা একত্রে একটি সাধারণ আক্রমণ পরিচালনা করে কাজী শেষ পর্যন্ত বাহানের নির্দেশে রোমান সৈন্যবাহিনী সামগ্রিকভাবে মুসলিমদের ফ্রন্টলাইনের উপর একটি সাধারণ বা জেনারেল অ্যাটাক পরিচালনা করল মুসলিমরা নিজ নিজ অবস্থানে অবস্থান করে সেগুলিকে মোকাবেলা করে যাচ্ছিলেন প্রথম দিনের যুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন রোমান কমান্ডার তিনি খালেদ বিনওয়ালিদের সঙ্গে যুদ্ধের আগে এসে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন যুদ্ধের আগে যখন দুইটি বাহিনী একে অপরের মুখোমুখি অবস্থান করছে সেই ক্ষেত্রে নিজেদের বাহিনীর একজন কমান্ডার তিনি বাহিনী ত্যাগ করে প্রতিপক্ষের বাহিনীর কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে তাদের ধর্মগ্রহণ করলেন এবং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে শুরু করলেন এই বিষয়টি রোমানদের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটি বিরূপ মনোভাব সৃষ্টি করলো তাদের দুর্বল মানসিক শক্তিকে আরও দুর্বল করে দিল এই ঘটনাটি সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি সেই কমান্ডারের নাম ছিল জর্জ রোমানদের মধ্যে সাধারণভাবে মুসলিমদের সম্পর্কে এবং বিশেষভাবে খালিদ বিন ওয়ালিদের অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে নানা ধরনের ঘটনা প্রচলিত হয়ে গিয়েছিল তার সম্পর্কে তারা বেশ আগ্রহী ছিল এবং খালিদ বিন ওলিদকে তারা মুগ্ধতার চোখেই দেখত কিছু কিছু কথা ছিল সত্য কিছু কিছু কথা ছিল অতিরঞ্জিত এর মাঝে ছিল তাদের অবস্থান যুদ্ধ শুরু হওয়ার আগে তাওয়ারই বর্ণনা করেছেন একজন ব্যক্তি এগিয়ে আসলো যার নাম ছিল জর্জ সে খালিদ বিন আলিদের কাছে আসলো সে ছিল রোমানদের একজন সেনাপতি এবং খালিদ বিন আলীদের কাছে এসে এসে জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে একটি বিষয় জানার জন্য এসেছি এবং আল্লাহর নামে কথন করে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি আমাকে সত্য কথা বলবেন কারণ আপনার মতো একজন সাহসী ব্যক্তির কাছ থেকে মিথ্যা বের হবে এটা উপযুক্ত নয় আমি মিথ্যা পছন্দও করি না আপনি আমাকে সত্য করে বলুন যে এই কথা কি সত্য যে আপনাদের যিনি রাসুল তিনি আল্লাহর কাছ থেকে একটি তরবারি পেয়েছিলেন জান্নার থেকে একটি তরবারি দেওয়া হয়েছে আপনাদেরকে এবং সেই তরবারি আপনার হাতে তুলে দেওয়া হয়েছে আর সেটা থাকে বলেই আপনারা কোনো যুদ্ধে পরাজিত হন না খালিদ বিন অলিদ চাইলে এই ধরনের একটি কথার সুযোগ তিনি নিতে পারতেন এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত গল্পগুলো প্রচলিত হয়ে গিয়েছিল সেগুলোকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে একটি অসাধারণ চরিত্র ধারণ করতে পারতেন কিন্তু খালিদ বিন অলিদ কিংবা শাহাবারী চান্ন তার সমস্ত ধরনের ভান এবং ভনিতা থেকে কপট আচরণ থেকে বহু পবিত্র ছিলেন খালিদ বিন অলিদ সেটা করলেন না এবং তিনি বললেন তুমি যে গল্প শুনে এসেছ সেটা সত্য নয় বরং সত্য হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের মধ্যেই একজন ব্যক্তিকে তার নবী হিসেবে রাসু হিসেবে নির্বাচন করে আমাদের উপরে দয়া করেছেন রহম করেছেন তিনি আমাদেরকে সত্যের দিকে পথ দেখিয়েছেন আমাদের মধ্যে কোন কোন ব্যক্তিরা প্রথমে মানে নিয়েছে আবার কেউ কেউ তার বিরুদ্ধে যুদ্ধও করেছিল এবং যে সমস্ত ব্যক্তিরা সেই নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমি ছিলাম তাদেরই একজন শেষ পর্যন্ত আমার অন্তরকে আল্লাহ সুবাহতাল্লাহ সত্যের মাধ্যমে উন্মুক্ত করে দেন এবং আমি ইসলাম গ্রহণ করি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে ইসলামে প্রবেশ করানোর জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা জোর জবরদস্তি করেননি কাজেই এটা ছিল খালিদ বিন ওলিদ রহিতুল্লানহুর আগের অবস্থা তিনি একসময় ইসলামের শত্রু ছিলেন এরপর যখন তার অন্তর ক্যালো সুহান্ত ইসলামের জন্য উন্মুক্ত করে দিলেন তিনি ইসলামে দাখিল হয়েছিলেন একই রকম ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাই আমর ইবুল আহাস রাইতুল্লানহুর ক্ষেত্রেও এবং আমর ইবুল্লাহ তিনি ইয়ার এই যুদ্ধে একজন বড় কমান্ডারের দায়িত্ব পালন করছেন আমর ইস তার মৃত্যুর আগে তিনি বলেছিলেন তার জীবনে একটা সময় এমন ছিল যখন তিনি নিজেই বলেছেন যে মোহাম্মদ সাল্লু আসলাম ছিল তার কাছে সবচেয়ে অপছন্দের ব্যক্তি এবং সেই সময় তিনি ইচ্ছা করতেন যদি তিনি কখনো সুযোগ পেতেন তাহলে রসউল্লাহ সাল্লাহসাল্লামকে তিনি হত্যা করতেন কিন্তু আমার বলছেন যে এক সময় আল্লাহ আমাকে হেদায়াত দান করলেন এবং আমার অন্তরে ইসলামের প্রতি সীমাহীন ভালোবাসা প্রদান করলেন সেই সময় থেকে মুহম্মদ সাল্লাম হলেন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং मर एतंटा सम्मान करतम सरसिटी तर चोखर दिख कम ना जखनी देखम श्रद्धा दृष्टि नीचू कर नित कई खालिद बीन वालिदी जर्जा जर्ज से रोमान कमांडर ताके बोलें शेष पर्त नबी करीम सलमी उपाधि दिए हाँ खालिद कत चमत्कार एक जन व्यक्ति সে হলো সাইফুম বিন সৈফ ইহ আল্লা তরবারিগুলোর মধ্যে হতে একটি তরবারি সোল্লাত্লাহ আজল আল্লা কুফারি আল মুনাফিকিন যাকে আল্লাহ সোহা তাল্লাহ কোষমুক্ত করেছেন কাফের এবং মুনাফিকদের জন্য কাদের খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেকে নিয়ে কোনো গল্প তৈরি করলেন না তিনি সরাসরি শিকার করে নিলেন এটা হচ্ছে একটি উপাধি যারা সৌলা সুল্লা ইসলাম তাকে দিয়েছেন এবং খালিদ তার এই অসাধারণ সাফল্যগুলো যা একের পর এক তিনি বিভিন্ন ময়দানে অর্জন করছিলেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বিজয় অর্জন করছিলেন এর জন্য নিজেকে কোনো কৃতিত্ব প্রদান করেননি বরং তিনি আল্লাহ সুবহামতআলার প্রতি সুক্রিয়া আদায় করেছেন এটাই হচ্ছে সত্যিকার মুসলিমের মানসিকতা একজন মুসলিম ব্যক্তি যখন তিনি সাফল্য অর্জন করেন প্রত্যেকটি সফলতার জন্য তিনি আল্লাহ সুবাহতআল্লার কাছে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করেন কারণের ঘটনা আমরা জানি তাকে আল্লাহ সুবাহ তাল্লাহ বহু ধন সম্পত্তি এই নিয়ামতগুলো দিয়েছিলেন কিন্তু যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করত যে তুমি এত ধন সম্পত্তি কীভাবে পেলে কিভাবে তুমি এর মালিক হলে কারণ আল্লাহকে ধন্যবাদ না দিয়ে বরং নিজেকে কৃতিত্ব প্রদান করত। কারণ বলেছিল কলা ইন্দামুহু আল্ ইলিন ইন্দি সে বলেছিল যে এই সমস্ত বিষয় এগুলো আমি নিজের যোগ্যতায় নিজের জ্ঞান গরিমার মাধ্যমে আমি সম্পদ অর্জন করেছি সে এটা স্বীকার করেনি যে এটা ছিল আল্লাহ সুহাম্বাল্লা পক্ষ থেকে তাকে দেওয়া একটি নিয়ামত মানুষ হিসেবে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহ সুবহামত আল্লাহর প্রতি মুখাপেক্ষী কাজে এই যা কিছু আমরা লাভ করি সেগুলো আল্লাহ মহামত আল্লাহর রহমতেই লাভ করি কাজে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেন খালিদ বিন অলিদ তার পুরো ঘটনা জর্জকে বা জর্জাকে ব্যাখ্যা করে বললেন এবং জর্জকে আহ্বান জানালেন খালিদ বললেন আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি জর্জ বললেন যদি আমি ইসলাম গ্রহণ না করি খালিদ বললেন তাহলে তোমাদেরকে জিজিয়া প্রদান করতে হবে জর্জ বললেন যদি সেটাও না দেয় খালিদ বললেন সেই ক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সলা হবে খালিদ বিনওয়ালিদ তাকে তিনটি রাস্তায় দেখিয়ে দিলেন প্রথম সবচেয়ে উত্তম তুমি ইসলাম গ্রহণ করো আমাদের ভাই হয়ে যাবে দ্বিতীয়টি যদি তুমি ইসলাম গ্রহণ না করো মুসলিম থাকতে পারবে তবে আমাদের কর্তৃত্ব আমাদের কর্তৃত্ব তোমাকে মেনে নিতে হবে জিজিয়া বদানের মাধ্যমে আর যদি এটাও গ্রহণ না করো তাহলে তৃতীয় ফয়সালা যুদ্ধের মাধ্যমে তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা হবে জর্জ জানতে যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাহলে তার অবস্থা কেমন হবে সে কী মর্যাদা পাবে খালিদ বললেন इसलमाम ग्रहण कर ले तुम्हें मत ही जाान हो जामर्दार सम्मान अधिकार ही जर्जें जो हमें परवर्ती इसलमे आसि अर्थात अपन आगे इसलमाम ग्रहण करें परवर्ती इसलमाम ग्रहण करेत्रे सम्मान कि कम है ना खालिद बुम् तो उत्तम जर्ज बी भाव खालिद बलें कारण आप जख इसलम ग्रहण करोम्मदल इस्लम के सरास चोरी तरह निदर्शनगुलो के सामने घटते देखे আর তুমি পরবর্তী একজন ব্যক্তি তুমি মোহাম্মদুল্লাহ সাল্লামের সাক্ষাৎ পাওনি তার কোনো নিদর্শনও তুমি দেখো নি কাজে এই অবস্থায় যদি তুমি ইসলাম গ্রহণ করো অবশ্যই তুমি আমাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে জর্জ বললেন মুসলিম হতে হলে আমাকে কি করতে হবে খালিদ বললেন শুধুমাত্র এই কথার উপর তুমি সাক্ষ্য দাও আর সাইদু আল্লাহ ইলাহাল্লাহ ও সাইদু বন্দা মহম্মদ ও আল্লাহ ছাড়ার কোনো ইল্হ নেই এবং আমি সাক্ষ্য দেই যে মোহাম্মদ আসলাম আল্লাহবন্দা ও রাসুল জর্জ এই কথা বলে সে ইসলাম গ্রহণ করল মুসলিম হয়ে গেল সে আর নিজের সৈন্যবাহিনী রোমানদের কাছে ফেরত যায়নি সে ময়দানে ইসলাম গ্রহণ করল ইসলামের পক্ষে সে যুদ্ধ করলো রোমানদের বিরুদ্ধে এবং শাহাদাত বরণ করল সুতুরাম এটাই হচ্ছে ইসলামে প্রবেশ করার পর জর্জের অতি অল্প সময়ের জীবন শেষ পর্যন্ত সে যুদ্ধে শহীদ হয়ে গেল ওলামা একরাম বলেছেন শাহাদাত আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটা হচ্ছে সেই আমল যার আগে অন্য কোনো আমলের দরকার হয় না এটা হচ্ছে সেই ইবাদা যার আগে অন্য কোনো ইবাদাতে দরকার হয় না যখন কোনো একজন ব্যক্তি মুসলিম হয় এবং যুদ্ধে শহীদ হয়ে যায় শাহাদাতের মাধ্যমেই সে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা অর্জন করে নেয় তার আমল নামায় যদিও পূর্বে কোনো সাল্লাহ সালাম জিকির নাও থাকে শুধুমাত্র এটি তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দিতে সক্ষম একই রকম ঘটনা আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহসাল্লামের জীব দশায় ঘটেছিল উহুদের যুদ্ধের আগে সেই সময় একজন ইহুদি মুখায়রিক সে এসে ইসলাম গ্রহণ করেছিল এবং যুদ্ধে মুসলিমদের পক্ষে যুদ্ধ করে সে শাহাদাত বরণ করে তার সম্পর্কে বলা হয়েছিল মুখায়রিক খাইরি ইয়াহুদ সেহুদীদের মধ্যে ছিল সবচেয়ে উত্তম ব্যক্তি অতি অল্প আমলে অনেক বেশি পুরস্কার সে অর্জন করে নিল ইসলাম গ্রহণ করলো আল্লাহরাস্তায় যুদ্ধ করলো শহীদ হয়ে গেল এবং সে জান্নাতে দাখিল হয়ে গেল রোমানদের সঙ্গে ইয়ার মুখের যুদ্ধের প্রথম দিন সাধারণ সংঘর্ষের মধ্যেই শেষ হয় এগুলোই ছিল প্রথম দিনের উল্লেখযোগ্য ঘটনা দ্বিতীয় দিন রোমান সেনাপতি বাহান সে যেহেতু মুসলিমদের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা অর্জন করেছে সেই কিছু পরিকল্পনা সাজিয়ে নিয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল ভোরবেলায় ফজরে সলাতের আগেই সে অপ্রস্তুত অবস্থায় মুসলিমদের ওপর হামলা করবে কারণ মুসলিমরা সেই সময় থাকবেন সোলাতের জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত এবং একই সঙ্গে চোদ্দশো বছর আগে সেই পৃথিবীতে রাতের বেলায় সাধারণভাবে যুদ্ধ করা কঠিন হয়ে যেত বিভিন্ন কারণে সাধারণভাবে দিনের আলো ফোটার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেত কাজ বাহান কিছুটা আগে থেকেই আক্রমণ করে মুসলিম বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল বাহান যেটা পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে যে মুসলিম বাহিনীর ডান দিকের যে অংশটি সেই অংশটিকে আক্রমণ করে তাদেরকে ঘায়াল করা এবং মূলত দুই দিকের প্রান্তে বাম এবং ডান দুইটি অংশকে আক্রমণের মাধ্যমে ব্যস্ত রেখে পৃথক করে দেওয়া পরবর্তীতে মুসলিম বাহিনীর কেন্দ্র বা সেন্টারকে এঙ্গেজ করা এর মাধ্যমে সে মুসলিম বাহিনীকে দুইটি অংশে বিভক্ত করে দিতে সক্ষম হবে এবং যেহেতু তাদের সংখ্যায় তারা অনেক বেশি রোমানরা ফলে মুসলিমদেরকে তারা অবরুদ্ধ করতে পারবে ঘেরাও করে ফেলতে পারবে এবং এভাবে সে বিজয়ের পরিকল্পনা করেছিল শুরুতে সে মুসলিম বাহিনীর ডান অংশের উপরে এবং একই সঙ্গে মুসলিম বাহিনীর বাম অংশের উপরে প্রচণ্ড আক্রমণ পরিচালনা করল মুসলিমরা এই আক্রমণের মুখে প্রতিরোধ করলেন কিন্তু বেশি সময় তারা টিকে থাকতে পারছিলেন না তাদেরকে পিছিয়ে পড়তে বাধ্য করা হল খালিদ বিনওয়ালিদারিদ লহু তার মোবাইল ক্যাভালরি বা চলমান অশ্বারোহীর সেই হালকা দল জাতীয় রিজার্ভ রেখেছিলেন সেটা দিয়ে মুসলিম বাহিনীর এই অবস্থা পরিদর্শন করছিলেন মুসলিম বাহিনীর ডানদিকের অংশ আমির মাস এবং সুরহাবিল হাসানের অংশ তারা রোমানদের প্রচণ্ড আক্রমণের মুখে টিকে থাকতে পারছিলেন না পিছু হঠতে বাধ্য হচ্ছিলেন রোমানরা মুসলিমদের ডান অংশকে পেছনের দিকে ঠেলতে ঠেলতে এত দূর নিয়ে গেল যেখানে মুসলিম বাহিনীর একেবারে পেছনের অংশ তাবু স্থাপন করা হয়েছে যেখানে আছে মুসলিমদের নারীরা এবং শিশুরা এতদূর পর্যন্ত মুসলিমদেরকে পেছনে ঠেলে দেওয়া হয়েছিল খালিদ বিনওয়ালিদ যুদ্ধের আগে মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এই তাঁবুর খুঁটিগুলোকে তোমাদের হাতে গ্রহণ করো এবং পাথর সংগ্রহ করে স্তূপ করে রাখো যদি আমরা যুদ্ধে জয়ী হই তাহলে খুবই ভালো কিন্তু যদি দেখো যে মুসলিমরা যুদ্ধ থেকে পিছিয়ে হচ্ছে পলায়নের চেষ্টা করছে তাহলে তাদের মুখে এই পাথর এবং তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করবে তাদের দিকে পাথর ছুঁড়ে মারবে এবং তাদেরকে ধিক্কার জানাবে মুসলিমরা যখন পেছনের দিকে হরতে হরতে একেবারে সেই নারীদের শিবির ক্যাম্পের কাছে চলে গেলেন মুসলিম নারীরা তাদেরকে ভৎসনা করছিলেন তিরস্কার করছিলেন খুবই কঠোর ভাষায় আবু সুফিয়ানের কন্যা জুবেরিয়া এবং আমর আমরিবুল্লাসের কন্যা উমি হাকিম তারা পুরুষটির দিকে দৌড়ে আসছিলেন এবং বলছিল ধিকার তোমাদেরকে তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পলায়ন করছো মুসলিম নারীরা রোমান সৈন্যদের বিরুদ্ধে সেই মুহুর্তে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন কারণ রোমানরা একেবারে পেছনের অংশ পর্যন্ত চলে গিয়েছিল তারা পাথর ছুঁড়ে মারছিলেন এবং অনেকেই সেইক্ষেত্রে মুসলিম নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন মুসলিম নারীদের মুখে যখন তারা এইভাবে তিরস্কারের শিকার হলেন মুসলিম মুজাহিদিনরা তারা আবার ও প্রচণ্ড যুদ্ধ করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত রোমানদের আক্রমণকে প্রতিহত করে প্রতি আক্রমণ করতে শুরু করলেন খালিদ বিন ওয়ালিদ রাজ আনহু তার চলমান অশ্বারোহীর সেই দলের মাধ্যমে মুসলিম দেবকে প্রাসঙ্গিক সাপোর্ট প্রদান করলেন ফলে শেষ পর্যন্ত আবার মুসলিমরা তাদের আগের অবস্থান পুনরুদ্ধার করলো। দ্বিতীয় দিনের এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যখন মুসলিমরা আবার নিজেদের অবস্থানকে সুসংহত করছিলেন প্রতি আক্রমণ পরিচালনা করা হচ্ছিল সেই ক্ষেত্রে দিরার বিন আজওয়ার রাইজুল্লা আনহু তিনি তার বাহিনীর অংশ নিয়ে रोमान सैनिक आक्रमण परिचालना करें रोमान देर प्रधान चार जन सेंपतर एक वाहन अधिकान हत्या करतेम हन एतटुकू द्वित दिन उख्य घटना तृत्य दिन युद्ध द्वित दिन घटना के वाहन पुनराबत्ति कर सीधान निल कारण आगे दिन से कौशल अवलम्बन करौशल माध्यम से यथेष्ट सफलता पे मुस्लिमरा प्रथम द्वित तृत्य এবং চতুর্থ দিনের শেষ বেলা আগ পর্যন্ত প্রত্যেক মূলত ডিফেন্সিভ ভূমিকা পালন করে যাচ্ছিলেন তারা কোনো পাল্টা আক্রমণ পরিচালনা করছিলেন না সেটাই ছিল খালিদ বিনওয়ালিদের পরিকল্পনা তৃতীয় দিন বাহান পরিকল্পনা গ্রহণ করলো আজকেও আগের দিনের মতো প্রচন্ড আক্রমণ পরিচালনা করা হবে এবং একই অংশে অর্থাৎ মুসলিম বাহিনীর ডান দিকের অংশটিকে আক্রমণের মাধ্যমে মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে ফলে এর মাধ্যমে মুসলিম বাহিনী দুই অংশে বিভক্ত হয়ে যাবে মাঝখানের অংশটুকু ভেঙে যাবে একই ঘটনা ঘটল মুসলিমরা আবারও কিছু ঘটলেন এবং এই দিনেও মুসলিম শিবিরের পেছনে থাকা মহিলারা মুসলিম যোদ্ধাদেরকে কঠোর ভাষায় ভৎসনা করলেন তারা আবারও প্রতি আক্রমণ পরিচালনা করলেন এবং নিজেদের অবস্থানকে করতে সক্ষম হলেন মুওয়াজিম্ন জ্বাল রানহু তিনি মুসলিমদেরকে উৎসাহিত করে বলছিলেন আল্লাহম জলজিল আকদামাহুম ওবাহ ও আনজিল আলাইনা সাকিনাতা ও আল জিমনা কালিমতা তকা ও হাববি লিকা ও আর্দিনা বি মুওয়াজিবে জওয়াল যখনই খ্রিস্টান পুরোহিত পাদ্রি তাদের উৎসাহ দিচ্ছিল তারা রোমান সৈনিকদেরকে সেগুলো শুনতেন তখন তিনি তখন তিনি আল্লা সুমতাল্লার কাছে দোয়া করতেন এবং মুসলিমদেরকে উৎসাহ দিতেন এই কথাগুলো বলে তিনি বলতেন হে আল্লাহ আপনি তাদের পাগুলোকে টলায়মান করে দিন তাদের অন্তরে ভীতি সঞ্চার করুন এবং আমাদের উপরে চাকি শান্তি নাজিল করুন আমাদেরকে তাকুয়ার উপরে অটল রাখুন শত্রুদের মুখোমুখি হওয়াকে আমাদের নিকট পছন্দনীয় করে দিন এবং আপনার ফয়সালার উপর আমাদেরকে রাজি খুশি থাকার তৌফিক দান করুন দ্বিতীয় এবং তৃতীয় দিন শেষ হলো চতুর্থ দিনের ঘটনা শুরু দ্বিতীয় এবং তৃতীয় দিন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করে রোমানরা বেশ কিছু সফলতা পেয়েছিল কিন্তু দুই দিনেই তারা বেলায় আবার পিছু ঘটতে বাধ্য হয়েছিল কাজেই তাদের যে সফলতা সেটাকে তারা পূর্ণতা দিতে পারেনি ধরে রাখতে পারিনি চতুর্থ দিন ছিল ইয়ারমুকের যুদ্ধের সবচেয়ে মারাত্মক দিন এবং দুই পক্ষেই এই দিনে হতাহতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি রোমানরা সিদ্ধান্ত নিল আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি করে চূড়ান্ত আক্রমণ পরিচালনা করবে মুসলিমদের ডান অংশকে আবারও তারা টার্গেট করল খালেদ বিনওয়ালিদ তার চলমান অশ্বারোহীর মাধ্যমে একই ধরনের সাপোর্ট প্রদান করে আসছিলেন এবং এ দিন মুসলিমরা পাল্টা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলেন খালেদ বিন ওয়ালিদ আবু যে লানহুর যে সেন্ট্রাল কোর্ট ছিল তাদেরকে নির্দেশ দিলেন রোমানদের উপর প্রচণ্ড আক্রমণ পরিচালনা করতে তারা সামনের দিকে এগিয়ে গেলেন আবুবায়দা এবং ইয়াজিদ অর্থাৎ মুসলিম বাহিনী সেন্টার এবং বাম দিকের যে অংশটি তারা রোমানদের উপর প্রচন্ড আক্রমণ পরিচালনা করলেন রোমান সৈনিকেরা তাদের অস্বারোহী এবং তীরন্দাজের মাধ্যমে পাল্টা জবাব দিল এবং প্রচুর তীর নিক্ষেপ করল ঐতিহাসিক গণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে তাদের তীরের সংখ্যা এমন বেশি ছিল যেন মনে হচ্ছিল সেগুলো বঙ্গপালের মতো এবং আকাশের সূর্যকে যেন ঢেকে দিচ্ছে বহু মুসলিম সৈনিকেরা তাদের নিক্ষিপ্ত তীরের আঘাতে আহত হলেন এবং বিশেষ করে মুসলিমদের চোখগুলোকে টার্গেট করা হয়েছিল বহু মুসলিমের দৃষ্টিশক্তি সেই দিন নষ্ট হয়েছিল তারা তাদের দৃষ্টিকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন এবং একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে আবু সুফিয়ান তার একটি চোখ তিনি এ দিন হারিয়েছিলেন এবং এই দিনটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে চোখ হারানোর দিন নামে রোমান তীরন্দোজদের আঘাতে বহু মুসলিম তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন চতুর্থ দিন মারাত্মক আক্রমণ করে রোমানরা মুসলিমদেরকে একেবারে কোণ ঠাসা করে ফেলেছিল মুসলিম বাহিনী সেই আগের অংশ ডান দিকের অংশটিকে টার্গেট করেছিল এবং ঠেলতে ঠেলতে একেবারে পেছনের দিক পর্যন্ত তারা নিয়ে যায় এই অবস্থায় সম্পূর্ণ যুদ্ধের পট পরিবর্তন হয়ে যায় একটি অসাধারণ ঘটনার মাধ্যমে যখন মুসলিমরা ছিল চূড়ান্ত কোন ঠাসা অবস্থায় সেই ক্ষেত্রে ইক্রিমা বিন আবু জাহেল রাজিউল হুতাল তিনি সামনে এগিয়ে আসলেন তার অধীনে একটি রেজিমেন্ট ছিল তিনি মুসলিমদের সামনে এগিয়ে এসে চিৎকার করলেন ঘোষণা দিলেন এবং বললেন তোমাদের মধ্যে কে কে আছো মৃত্যুর জন্য আমার হাতে বাইয়াত করবে শাহাদাত না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকবে কারা আছো আমার হাতে বাইয়াত করো শপথ গ্রহণ করো ইক্রিমা তিনি একজন দুঃসাহসী যোদ্ধা ছিলেন তিনি কখনোই নিজের জীবনের পরোয়া করতেন না ইকৃমা এই যুদ্ধে এত অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন একটি পর্যায়ে তিনি নিজেকে চতুর্দিকে রোমান সৈনিকদের মধ্যে পরিবেষ্টিত অবস্থায় নিক্ষেপ করছিলেন সাথে থাকা একজন মুসলিম তাকে বলছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন ইক্রিমা জবাব দিয়ে বলেছিলেন আমি যখন লাত এবং উজ্জ্বার সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতাম তখন আমি নিজের জীবনের পরোয়া করতাম না এখন আল্লাহ আমাকে হেদায়াত করেছেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করি আর এই ক্ষেত্রে আমি মৃত্যুর ভয় করব। ইক্রিমার এই সাহসিকতা মুসলিমদের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল চারশো মুসলিম তারা মৃত্যুর জন্য তারা ইক্রিমার কাছে বায়াত করলেন এবং তারাও শপথ নিলেন মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবেন এই রকম একটি দুঃসাহসী বাহিনী যখন প্রস্তুত হয়ে গেল তারা প্রচণ্ড আক্রমণ পরিচালনা করলেন রোমানদের উপরে এবং ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এই চারশো জনের মধ্যে বহু মুসলিম তারা শাহাদাত বরণ করলেন এবং প্রত্যেকেই ছিলেন মারাত্মকভাবে আহত অর্থাৎ যারা মৃত্যুবরণ করেননি তারা প্রত্যেকেই মারাত্মক আঘাতে জর্জরিত অবস্থায় ছিলেন এই কোর তাদের মারাত্মক আক্রমণের কারণে চারশো অশ্বারোহীর আক্রমণের কারণে পুরো যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল রোমান বাহিনী পিছু ঘটতে বাধ্য হল এবং এই চার দিন পর্যন্ত যতটুকু অর্জন ছিল রোমানদের তার প্রত্যেকটি মুসলিমরা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন মোয়াজুদ্দিন জাবাল রাজিউদ্হু তিনি বর্ণনা করেছেন এই দিনের যুদ্ধ সম্পর্কে তিনি বলেছেন পুরো যুদ্ধক্ষেত্র কেমন যেন একটি শান্ত পরিবেশ হয়ে গিয়েছিল এবং একজন সাহাবি তিনি বর্ণনা করেছেন আমি শুনলাম যুদ্ধের মধ্যে কেউ একজন উচ্চ স্বরে চিৎকার করে বলছে ইয়া নাসরাল্লাহ একতরিফ একতারিফ ইয়া নাসরাল্লাহ একতরিফ হে আল্লাহ সাহায্য তুমি নিকটে আসো তুমি কাছে আসো হে আল্লাহ সাহায্য তুমি কাছে আসো তিনি বললেন আমি বোঝার চেষ্টা করলাম যে কে এই ব্যক্তি তাকিয়ে দেখলাম সেই ব্যক্তি হচ্ছে আবু সুফিয়ান তিনি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছেন এবং বলছেন আল্লাহ সাহায্য তুমি চলে আসো আল্লাহর সাহায্য তুমি চলে আসো এবং মুসলিম সৈনিকদের মাঝে ঘুরে ঘুরে তিনি তাদেরকে উদ্দীপ্ত করছেন তাদের মনোবলকে চাঙ্গা করছেন সুহান আল্লাহ একসময় যিনি কাফেরদের প্রধান ব্যক্তি তিনি আজ ইসলামের জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন এবং যুদ্ধ করছেন ইয়ার মুখের যুদ্ধে আবু সুফিয়ান যদিও তিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন কিন্তু পূর্ণ উদ্যমের সঙ্গে তিনি মুসলিমদের মনোবলকে চাঙ্গা করে যাচ্ছিলেন চতুর্থ দিনের যুদ্ধ শেষ হল এবং এই যুদ্ধে আমরা দেখতে পাই ইকরিমা বিন আবু জাহেল রদি তাল আনহু তিনি শাহাদাত বরণ করেন খালিদ বিনওয়ালিদের শৈশবের বন্ধু ছোটবেলার বন্ধু দুঃসাহসী মুসলিম কমান্ডার ইকরিমা তার শাহাদাতাতাতের ঘটনাটি আমাদের সামনে ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে যে ইকরিমা এক সময় ছিলেন ইসলামের শত্রুদের মধ্যে অন্যতম শত্রুবাহিনীর কমান্ডার আবু জাহেলে সন্তান শেষ পর্যন্ত তার অন্তরকেও আল্লাহ সুতল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন এবং বাস্তবেই তিনি এত অসাধারণ মুসলিম হয়ে গিয়েছিলেন যার দৃষ্টান্ত ইয়ার শাহাদাতের মাধ্যমে তিনি তুলে ধরেছেন তার সামনে যখন কোরআন তুলে ধরা হতো কোরআনের আয়াতগুলো দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে যেতেন তার চোখ থেকে অস্ত্র বিসর্জন হতো এবং তিনি বলতেন এগুলো আমার রবের কালাম আমার রবের কালাম একটি অসাধারণ বিষয় আমরা দেখতে পাই খালিদ বিনওয়ালিদ আমর বিন উল্লাস এবং ইকরিমা তারা পরস্পর পরস্পরের বন্ধু ছিলেন সমাবেয়সী ছিলেন এবং তারা প্রত্যেকেই একটি সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যক্তি কাফেরদের কমান্ডার ছিলেন তারা এই তিনজনই যখন ইসলাম গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই রাসু আলসালামের কাছে অনুরোধ করেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন জেন আল্লাহ সুহামতাল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করেন অর্থাৎ একটা সময় তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই অপরাধকে জান আল্লাহ সুহামতাল্লাহ ক্ষমা করে দেন রাসু উল্লাহ সাল্লাহ আসলাম তাদেরকে বলেছিলেন যখন কোনো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলামের মাধ্যমে তার আগের সমস্ত গুণাকে আল্লাহ সুবাহতাল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন কিন্তু এরপরেও একরিমা খালেদ বিনওয়ালিদ কিংবা আমরিবুল্লাহ তারা প্রত্যেকেই রাসুল্লাহসাল্লামকে বলেছিলেন যে আমাদের জন্য বিশেষভাবে দোয়া করুন এরপরেও আমাদের জন্য দোয়া করুন রসুল্লাহ সাল্লাসলাম তাদের প্রত্যেকের জন্যই দোয়া করেছিলেন রসুল্লাহ সাল্লাসামের দোয়ার বদৌলতে এই প্রত্যেক ব্যক্তি পরবর্তীতে ইসলামের জন্য এত বিশাল অবদান রেখেছেন আমরা বাস্তবে বুঝে নিতে পারি আল্লাহ সুহামতাল্লাহ সত্যিই তাদের পূর্বের অবস্থাকে ক্ষমা করে দিয়েছিলেন খালেদ বিন ওয়ালিদ তিনি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি আমর ইবনুল্লাস তিনি বড় কমান্ডার ছিলেন প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই আমর ইবনুলাসের নেতৃত্বেই মিশর বিজিত হয়েছিল আফ্রিকার বিভিন্ন অঞ্চল মুসলিমরা বিজয় করেছিলেন এবং ইক্রিমার অবদানের মাধ্যমে সম্পূর্ণ ইয়ারমুখের যুদ্ধের পট পরিবর্তন হয়ে যায় এবং মুসলিমদের জন্য বিজয়ের দরজাটি উন্মুক্ত হয়ে যায় আল্লাহ সুতাল তাদের সবাইকে জান্নাতির উচ্চ মর্যাদা দান করুন চতুর্থ দিনের এই যুদ্ধে মুসলিমরা অনেকেই মারাত্মকভাবে আহত ছিলেন অনেক মুসলিম এদিন শাহাদ বরণ করেছেন এবং এই দিন আরেকটি ঘটনায় ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসে যুদ্ধ শেষ হওয়ার পর যখন সন্ধ্যা নামল মুসলিমরা দেখলেন বহু মুসলিম তারা অসুস্থ অবস্থায় আছেন কয়েকজন একেবারে মুমূর্ষ অবস্থায় সেই অবস্থায় তারা পানি পানি বলে চিৎকার করছিলেন যখন প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো সেই ব্যক্তি দেখলেন তার পাশে আরেকজন অসুস্থ মুসলিম তিনিও পানি চাচ্ছেন অসুস্থ মমূর্ষ অবস্থায় সেই মুসলিম বললেন যে আমার থেকে আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন তার কাছে পানি পৌঁছে দাও তার কাছে পানি পৌঁছে দেয়া হলো সেই ব্যক্তি দেখলেন আরেকজন মুসলিম অসুস্থ তার কাছে পানিকে পৌঁছে দেওয়ার জন্য তিনি বললেন একইভাবে যখন কয়েকজন ব্যক্তি ঘুরে আসলো প্রত্যেকেই নিজের থেকে অন্যদের উপরে অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দিচ্ছিলেন যখন একটি কমপ্লিট সার্কেল ঘুরে আসলো দেখা গেল আগের ব্যক্তিরা তারা বরণ করেছেন সেই মৃত্যুর মুহূর্তেও তারা নিজেদের উপর নিজেদের মুসলিম ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছিলেন তারাই ছিলেন সাহাবি এবং তাবিদের সেই বাহিনী চতুর্থ দিনের যুদ্ধের পর মুসলিম এবং রোমান উভয় বাহিনী ক্লান্ত এবং পরিশ্রান্ত অবস্থায় ছিল টানা চার দিন তারা যুদ্ধ করে এসেছেন শুধুমাত্র রাতের অন্ধকারের সময়টুকু বাদ দিয়ে এবং আগের চার দিনের যে অর্জন ছিল মুসলিমরা চতুর্থ দিন শেষ বিকালে তার সব কিছুই কেড়ে নিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করেছে কাজেই সেই দিনে রোমানদের অনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল ফলে পরবর্তী দিন পঞ্চম দিনে যুদ্ধ করার জন্য তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছিল না এবং মুসলিমরাও তারা ক্লান্ত অবস্থায় ছিলেন সুতরাং পঞ্চম দিনটি কোন পক্ষই কারো উপরে বড় কোনো আক্রমণ পরিচালনা করেনি এবং এই পর্যায়ে খালিদ বিন অলিদ তিনি বুঝে নিয়েছিলেন যুদ্ধ কোন দিকে অগ্রসর হচ্ছে মুসলিমরা বিজয়ের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে রোমানরাও নিজেদের অবস্থাকে বুঝতে পেরে তারা পরিকল্পনা করেছিল যে মুসলিমদের সঙ্গে তারা একটি যুদ্ধবিরতিতে আসবে চুক্তি সম্পাদন করবে কিন্তু খালিদ বিনওয়ালিদ সেই চুক্তিকে প্রত্যাহার করলেন যদিও পঞ্চম দিন কোনো যুদ্ধ হয়নি কিন্তু এই একদিন বিশ্রাম নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন আগামীকাল ইনশা আল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরাই এই চূড়ান্ত বিজয় লাভ করব। এবং খালিদ বিনওয়ালিদ তিনি যেন নিজের চোখের সামনে সেই বিজয়কে দেখতে পাচ্ছিলেন কারণ পঞ্চম দিনে তিনি এমন কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন যেটা শতভাগ বিজয় সম্পর্কে নিশ্চিত না হলে কেউ গ্রহণ করতে পারে না তিনি পঞ্চম দিন রাতের বেলাতেই দিরার বিন আজওয়ার রাজুস লহু তার নেতৃত্বে পার্শ্ব অশ্বারোহীর একটি বাহিনীকে পাঠিয়ে দিয়েছিলেন एक सेतुर अपरपाशेब सेतुटी दुईटी गिरिपथ एवं नदी मजे रोमान सैनिका अवरुद्ध अवस्थाएं तरह एकम्र पलायन कर रास्ता खालिद बीन वालिद ष ष्ठ दिन युद्ध शुरू करार आगे ही सेतुर अपरपासे पांच सौ जन अश्वारोह सह दिर रिब्न अजवार के मोतन कर रेखे शुरूते ही आलोचना कर रोमान बानी तीन दिक्कत अवरुद्ध एक अंचले ইংরেজি ভি অক্ষরের মতো একটি আকৃতির মাঝে অবস্থান করে তারা যুদ্ধ করছিলো শুধুমাত্র তাদের সামনের দিকটাই খোলা ছিল পেছনে দুইটি দিকে ছিল উঁচু পাহাড়ি পর্বত পাথুরে পর্বত গিরিপথ এবং একটি দিকে শুধুমাত্র একটি ছোট সেতু ছিল যে সেতু দিয়ে তারা অতিক্রম করতে পারত এবং দুইটি গিরিপথের সাথে ছিল দুইটি খরশ্রোতা নদী কাদে রোমান বাহিনীর পেছনের দিকে পলায়ন করার কোনো সুযোগ ছিল না একমাত্র যে সুযোগ সেটা হচ্ছে সেই সেতুকে অতিক্রম করে দেওয়া কিন্তু সেখানে খালেদ বিনওয়ালির দিরার ইবিন আজওয়ার রিয়তানহকে মোতায়েন করে রেখেছিলেন যিনি ছিলেন শামে সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারী মুসলিম যোদ্ধা খালি গায়ে সেই যোদ্ধা সুতরাং খালেদ বিন ওয়ালিদ রাজ উত্তানহু তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে আগামীকাল ইনশাআল্লাহ মুসলিমরা চূড়ান্ত বিধি অর্জন করবেন ষষ্ঠ দিন সকালে যুদ্ধ শুরু হল রোমানদের মধ্যে যুদ্ধের জন্য কোনো স্পিরিট বা মনোবল ছিল না তারা সন্ধিতেই বেশি আগ্রহী ছিল কিন্তু বাধ্য হয়ে তাদেরকে যুদ্ধ করতে আসতে হলো ষষ্ঠ দিন সকালে প্রথম ঘটনা আবু ওবায়দ রাজু তিনি রোমানদের একটি আহ্বানে সাড়া দিতে গেলেন তারা একটি দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেছিল রোমান সেনাপতি গ্রেগরি সে রোমানদের পক্ষ হয়ে দ্বন্দ্বযুদ্ধ লড়াই করার জন্য আসলো এবং আবু বায়দা তিনি গেলে মুসলিমদের পক্ষ হতে উভয়ের মধ্যে বেশ লম্বা সময় ধরে দ্বন্দ্বযুদ্ধ চলল এবং শেষ পর্যন্ত আব আবুবায়দা ইবনুল জর রেদানহ তিনি গ্রেগরিকে হত্যা করলেন এই যুদ্ধে আমরা উল্লেখ করেছিলাম তাদের আরেকজন প্রধান সেনাপতি দীরজান সে আগেই নিহত হয়েছিল এবারে আরও একজন গ্রেগরি সে নিহত হলো দ্বন্দ্বযুদ্ধ শেষ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদের তুলানহ তিনি আর দেরি না করে চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা সাজিয়ে নিলেন এবং আক্রমণ পরিচালনা করলেন তিনি জানতেন আগের ঘটনাগুলো থেকে রোমানরা আজকের দিনেও মুসলিম বাহিনীর ডান অংশের উপর আক্রমণ পরিচালনা করবে খালিদ বিনওয়ালিদ তাদেরকে সেই সুযোগ করে দিলেন হবে তিনি মুসলিমদের ডান অংশকে কিছুটা পিছনে দেখে নিয়ে আসলেন যাতে রোমানদের বাম অংশ মুসলিমদের ডান অংশের উপর আক্রমণ পরিচালনা করতে পারে রোমানরা এগিয়ে এসে মুসলিমদের ডান অংশকে ঘায়াল করার চেষ্টা করছিল এবং এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাইজলানহু তার মোবাইল ক্যাভাল নিয়ে পেছনের দিক থেকে রোমানদের সেই বাম অংশকে ঘিরে ফেললেন কাজেই মুসলিমরা তাদেরকে ট্রেনে নিয়ে আসলো নিজেদের অঞ্চলে রোমান অশ্বারোহীরা যখন দেখলো যে চতুর্দিক দ্বারা তারা মুসলিমদের অশ্বারোহীদের মাধ্যমে পরিবেষ্টিত হয়ে গিয়েছে তখন তারা নিজেদের বিপদ টের পেলো মুসলিমরা চূড়ান্ত লড়াই শুরু করলেন এবং যুদ্ধ প্রকাণ্ড আকার ধারণ করলো শুধুমাত্র মুসলিম বাহিনী ডান অংশ এবং রোমানদের বাম অংশকে কেন্দ্র করে রোমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল এবং খালিদ বিনওয়ালি রহিত লানহ তিনি ইচ্ছাকৃতভাবে তাদের ওই অংশটিকে পলায়ন করার একটি সুযোগ করে দিলেন তাদের সামনে একটি রাস্তা খুলে দিলেন নৈতিকভাবে দুর্বল রোমান সৈন্যবাহিনী যখন দেখল যে তাদের একটি পালানোর পথ রয়েছে তাদের সমস্ত অশ্বারোহী তারা তাদের পদাতিকদেরকে ময়দানে ফেলে রেখে পলায়ন করতে শুরু করলো। জাবালা আরব কমান্ডার সে পলায়ন করল রোমান সেনাপতি মাহান সেও পলায়ন করলো। কাজে শুধুমাত্র অবশিষ্ট থাকল বিশাল সংখ্যায় সেই রয়ে যাওয়া রোমান পদাতিক সৈন্যরা মুসলিমরা তাদেরকে সমস্ত দিক থেকে অবরুদ্ধ করে ফেললেন পেছনে প্রাকৃতিক বাধা গিরিপথ এবং খরস্রতা নদী একটিমাত্র রাস্তা রয়েছে সেখানে সেই সেতু অতিক্রম করে যদি তারা চেষ্টা করে কিন্তু সেতুর পারেও তাদের জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের মৃত্যুর সমাতুল্য দার ইবনুল আজওয়ার রাতীয়তলানহো তাদের মৃত্যু ছাড়া রোমান সৈনিকদের ভাগ্যে আর কিছুই অবশিষ্ট ছিল না তারই তিনি বর্ণনা করেছেন রোমানদের সেই সেকলে বেঁধে রাখা জনের দল একজনও যদি খাদে আশ্রে পড়তো তাহলে স্বাভাবিকভাবেই জনের পুরো দলটাই সেই খাদে পড়ে মৃত্যুবরণ করত কারণ তাদেরকে পরস্পরের সঙ্গে সেকলে বেঁধে রাখা হয়েছিল ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন রোমানদের আড়াই লক্ষ সৈন্যের মধ্যে এক লক্ষ ২০ হাজার সৈন্য নিহত হয়েছিল এবং তাদের মধ্যে আশি হাজারই খাদে পরে মৃত্যুবরণ করেছিল মুসলিমরা এই যুদ্ধে কোনো সৈন্যদেরকে বন্দি করেননি তাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করছিলেন যারা পলায়ন করা তারা পলায়ন করেছিল এবং যারা অবশিষ্ট রয়েছিল তাদের বেশিরভাগ অংশ এক লক্ষ বিশ হাজারের মধ্যে আশি হাজার খাদে পড়ে পলায়নের চেষ্টা করে সেই খরসফতা নদীতে পরে তার মৃত্যুবরণ করল অপরদিকে যারা অবশিষ্ট ছিল যুদ্ধের ময়দানে মুসলিমরা তাদেরকে নিশ্চিহ্ন করলেন সুতরাং মুসলিমরা তাদের জন্য আর কোনো সুযোগ রাখলেন না যে পরবর্তীতে আবারও তারা সংঘবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ পরিচালনা করতে পারে এই ধরনের কোনো সুযোগ তাদের সামনে ছিল না কাজের শেষ পর্যন্ত আমর ইবনুল্লাহ রাঈতলানহ সেই কথায় সত্যি প্রমাণিত হল আমর ইবনুল্লাহ যুদ্ধের আগেই মুসলিমদেরকে বিজয় সুসংবাদ দিয়ে বলেছিলেন যে যে সমস্ত বাহিনী নিজেরাই নিজেদেরকে কণ্ঠাসা করে ফেলে তাদের পরাজয় সুনিশ্চিত খুব কমই তারা ঘুরে দাঁড়াতে পারে এবং এই যুদ্ধে রোমান সম্রাট হেরাকল তার ভাই থিউডোর সামিল ছিল তাকেও হত্যা করা হয়েছিল থিউডর নিহত হলো। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শেষ হওয়ার পর রোমান সম্রাট হেরাকুলের ভাই থিউডরের তাবুতে যাপন করলেন এই বিজয় ছিল মুসলিমদের জন্য অসাধারণ এক বিজয় এবং ইসলামের ইতিহাসের জন্য এক অবিস্মরণীয় দিন ইয়ার মুখের যুদ্ধ এই ঘটনা ইতিহাসের মোড়কে পরিবর্তন করে দিয়েছিল সম্পূর্ণ শামে বা সিরিয়াতে রোমান সম্রাটদের প্রতিরোধ আর অবশিষ্ট থাকলো না একের পর এক শহর বিজয় করা শুধুমাত্র আনুষ্ঠানিকতাই ছিল শাম ছিল রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল এবং সেই কেন্দ্রস্থল এখন মুসলিমদের অধিকারে কাদি বিশাল সেই আর্জেন্টাইন সাম্রাজ্য দুই টুকরা হয়ে গেল মাঝখানের অংশটুকু নিয়ন্ত্রণ নিয়ে নিলেন মুসলিমরা দুইটি অংশ অবশিষ্ট থাকলো একটি হচ্ছে মিশর হয়ে উত্তর আফ্রিকার অংশটুকু এবং আরেকটি অংশ হচ্ছে সিরিয়ার উপর দিকে বর্তমান তুরস্ক হয়ে ইউরোপের প্রবেশপথ সেই অংশটুকু যেগুলো মুসলিমরা পরবর্তীতে বিজয় করে নিয়েছিলেন এই যুদ্ধে মুসলিমদের চল্লিশ হাজার সৈন্যবাহিনীর মধ্যে শাহাদ বরণ করেছিলেন মাত্র তিন হাজার সৈন্য অপরদিকে রোমানদের মধ্যে নিহত হয়েছিল এক লক্ষ বিশ হাজার সৈন্য কাজেই মুসলিমরা যখন জিহাদ করেছেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছেন তারা যুদ্ধের মাধ্যমেই তাদের যান এবং মালের নিরাপত্তা লাভ করেছেন শুধুমাত্র এই যুদ্ধেই নয় সকল জিহাদেই আমরা দেখতে পাই মুসলিমরা কাফে সৈনিকদের বিরুদ্ধে খুব অল্প সংখ্যক মুজাহিদ্দিনদেরকে নিয়ে যুদ্ধ করেছেন কিন্তু নিজেদের খুব অল্পই জানমালের ক্ষতি হয়েছিল অপরদিকে কুফফার সৈনিকেরা দলে দলে নিহত হয়েছেন স্মরণ করা দিতে পারে সেই মৌতার যুদ্ধের কথা যেখানে রোমানদের সঙ্গে মুসলিমদের প্রথম সংঘর্ষ হয়েছিল মাত্র তিন হাজার সৈন্য নিয়ে মুসলিমরা রোমানদের দুই লক্ষ বাহিনীর মোকাবেলা করেছিলেন তাদের মধ্যে এক লক্ষ ছিল আরব খ্রিস্টান এক লক্ষ ছিল রোমান সাম্রাজ্যের সৈনিকেরা সেই যুদ্ধে রোমানদের কত হতাহত হয়েছিল তার সঠিক সংখ্যা ইতিহাসে সংরক্ষিত নেই কিন্তু আমরা ধারণা করতে পারি সেই যুদ্ধে রোমানদের সংখ্যা রোমানদের হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি কারণ খালিদ বিন ওয়ালিদার ইতলানহু মুতার যুদ্ধে একাই নয়টি তরবারিকে ভেঙেছিলেন বিপরীতে মুসলিমদের শাহাদত বরণের সংখ্যা কত ছিল মুদার যুদ্ধে আমরা জানি যে পরপর তিনজন কমান্ডার শাহাদ বরণ করেছিলেন কিন্তু সর্বমোট শাহাদাতের সংখ্যা মুসলিম ঐতিহাসিকগণ যা উল্লেখ করেছেন কেউ কেউ বলেছেন মাত্র বারো জন শহীদ হয়েছিলেন কেউ বলেছেন মাত্র সতেরো জন শহীদ হয়েছিলেন কাজেই এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে এর ব্যাখ্যা কি যুদ্ধ এমন এক বিষয় যা মৃত্যু নিয়ে আসে কিন্তু সাহাবা রাইজিলানহুম তা যুদ্ধে এতই অল্প সাধারণ করতেন সাহাবা এবং tabi'ীদের সেই যুদ্ধগুলো যুদ্ধ যেন তাদের জন্য জীবন নিয়ে আসতো এই বিষয়ের ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই দিয়েছেন কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম লিমা ইয়ুহীকুম আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন হে ইমানদারগন তোমরা আল্লাহ এবং রাসুলের সেই আহ্বানে সারাদান করো জবাব দাও যখন তোমাদেরকে সেই কাজের দিকে আহ্বান করা হয় লিমা ইহুয়ে কুম যে কাজে তোমাদের মধ্যে জীবন রয়েছে যেই কাজ তোমাদেরকে জীবন দান করে সেই জীবনদানকারী কাজ সেটা হচ্ছে জিহাদ ফি সাবিল্লা আল্লাহ এবং রাসুলের সেই আহ্বানে দান করা আবরাসিদ্দিকার ইতলানহু যখন মুজাহিদ্দিনদেরকে শ্যামের জন্য স্বামের ভূমিতে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রিক্রুট করছিলেন তখন শুরুর দিকে লোকেরা কিছুটা দ্বিধানন্দে ভুগছিল দেশে শক্তিশালী রোমান বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো অমর ই খাত ইতলানহুল লোকেদের মধ্যে এরকম দ্বিধা দ্বন্দ্বকে দেখার পর তিনি এই আয়াতকে উল্লেখ করে তাদের উদ্বুদ্ধ করছিলেন অমরাই ইতলানহুল লোকেদেরকে বলছিলেন ইয়া মা সেরাল মুসলিমিন হে মুসলমানগণ মা আল্লা কুম তোমাদের কী অবস্থা হল লাবোনা খালিফা তা রসুলিল্লাহ লিমা ইহকুম তোমরা কি আল্লাহ রসুলের খলিফার আহ্বানে সারা দিবে না অথচ তিনি তোমাদেরকে এমন দিকে আহ্বান করছেন যে বিষয় তোমাদের জীবনকে রক্ষা করবে সুতরাং ইয়ার মুখের যুদ্ধের এটি একটি বড় শিক্ষা এবং একই সাক্ষ্য আমরা ইতিহাস থেকে দেখতে পাই যখনই মুসলিমরা আল্লাহর হাস্তায় যুদ্ধ করেছেন তাদের জান এবং মালের নিরাপত্তা তারা লাভ করেছেন এবং যখন জিহাদের প্রতি তারা অবহেলা করেছেন তখন তারা গণহারে নিহত হয়েছেন বাগদাদ ধ্বংসের সেই ইতিহাস আমরা জানি হালাক্কু খানের বাহিনী যখন বাগদাদকে ধ্বংস করেছিল মুসলিমরা সেই সময় জিহাদকে অবহেলা করেছিল মুসলিমদের খলিফা নিহত হয়েছিলেন খলিফাকে বন্দী করার পর হালাক্কু খান অপমান করে মুসলিমদের বায়তুল মালে সংরক্ষিত স্বর্ণের টুকরাগুলোকে খলিফার সামনে নিক্ষেপ করে বলছিল এগুলোকে তুমি কোন কাজী লাগাতে পারলে না এখন অন্তত এই স্বর্ণের টুকরাগুলো খেয়ে দেখাও যে একটা কাজে তুমি লাগালে হালাকুখ আশ্চর্য হয়ে গিয়েছিল যে মুসলিমদের বাইতুল মালে এত সম্পদ সংরক্ষিত রয়েছে কিন্তু এগুলোকে ব্যবহার করে এগুলোকে বিক্রি করে সেই অর্থের মাধ্যমে যদি তারা যুদ্ধের সাজ সরঞ্জাম প্রস্তুত করতো অন্তত নিজেদেরকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারত। শেষ পর্যন্ত সেই জিহাদের পথ ধরেই আইন জালুতে মুসলিমরা বিজয় অর্জন করেছিল এবং মঙ্গল দে ফিতনাকে নির্মূল করেছিল ইয়ারমুখের যুদ্ধে বিধ্বস্তকারী পরাজয়ের পর হেরাককেল বুঝে নিল শ্যামের জমিনে আর কখনোই ফেরত আসতে পারবে না রোমান সাম্রাজ্যের চিরবিদায় শ্যামের জমিন থেকে মুসলিমরা করে দিয়েছে হেরাকল যখন তার রাজধানী এন্টিওকে সরিয়ে নিয়ে এসেছিলো এই যুদ্ধের অবস্থাগুলো দেখার জন্য খোঁজখবর সংগ্রহ করার জন্য ইয়ারমুখের পরাজয়ের পর সে আবারও ফিরে গেলো তাদের পূর্বের রাজধানী কনস্ট্যান্টিনাপোলে শাম থেকে বিদায় নেওয়ার সময় হেরাকাল ভারাক্রান্ত হৃদয়ে বলছিল বিদায় হে সিরিয়া চিরদিনের জন্য তোমাকে বিদায় রোমানরা আর কখনও তোমার বুকে ফেরত আসবে না কি চমৎকার একটি ভূমি নামি শত্রুদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাই অমর ইব্দুল খাতাবুরাই এত কালে মুসলিমরা শামের বাকি অঞ্চলগুলো দ্রুত বিজয় করে নেন এবং সেই অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল জেরুজালেম জেরুজালেমের চাবি অমর ইব্দুল খাত্তাপুর তহানুর হাতে হস্তান্তর করা হয়েছিল এবারে আমরা সেই প্রশ্ন সম্পর্কে কিছুটা আলোচনা করবো যে প্রসঙ্গে আমরা শুরুতে বলেছিলাম যে অমর এব্দুল খাতাব ইতলান হু কেন খালিদ ইবিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন এ প্রসঙ্গে শুরুতে আমরা বলতে চাই যে বিভিন্ন ধরনের রচনা বিভিন্ন ধরনের বই যেগুলো আমাদের মধ্যে প্রচুর আমরা দেখতে পাই সাধারণভাবে যেগুলো সেকুলার দৃষ্টিকোণ থেকে বা সেকুলার অবস্থান থেকে লেখা হয়েছে সেখানে একদিকে বিজয়ের জন্য খালিদ বিন ওয়ালিদের ব্যক্তিত্বকে কৃতিত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাহ ফিকের থেকে বেশি হিসেবে খালিদ বিনওয়ালিদের কৌশলকে বড় করে দেখানো হয়েছে আবার আরেক দিকে এমন কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা খালিদ বিনওয়ালিদের সঙ্গে উপযুক্ত নয় কিংবা অমর ইব্দুল খাতাবরাইতানহুর সঙ্গেও উপযুক্ত নয় বিভিন্ন গল্প বা ঘটনা উপস্থাপন করে এই বিষয়কে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে খালিদ বিনওয়ালিদ এবং অমর ইব্দুল খাতাব রাঈতানহু তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটি দ্বন্দ্ব ছিল তারা যখন ছোট ছিলেন তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন পরে একটি বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় এবং সেটা কখনো দূর হয়নি যখন তারা বড়ো হয়ে গিয়েছিলেন সেই সময়েও তাদের মধ্যে বিদ্বেষ ছিল বাস্তবে এই সমস্ত কাল্পনিক গল্পের কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সত্যতা নেই কারণ যারা সেকুলার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে লিখেছেন যুদ্ধের ইতিহাসগুলোকে সংরক্ষণ করেছেন তারা তাদের অবস্থান থেকে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছেন অন্যান্য সাম্রাজ্যে এটি একটি কমন ঘটনা ছিল যে যখনই কোনো একজন সেনাপতি তিনি অনেক বড় শক্তিশালী হয়ে যেতেন অনেক সাফল্য অর্জন করতেন তিনি চোখ রাখতেন ক্ষমতা দখলের দিকে অর্থাৎ সেই সেনাপতি যখন তিনি শক্তিশালী হয়ে যান তখন তিনি তাদের শাসককে অপসারণ করে ক্ষমতা দখল করতেন এই ধরনের ঘটনা অমুসলিম রাজত্বে অমুসলিম সাম্রাজ্যে বহু দেখা যায় কাজে ওই সমস্ত ঐতিহাসিকবিদেরা এবং প্রাচ্যবিদেরা তারা এই সমস্ত গল্পকে তৈরি করে এই বিষয়কে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে অমর তিনি শাসক হিসেবে সংকিত ছিলেন যে খালিদ অনেক বড় ক্ষমতাশালী হয়ে যাচ্ছে হয়তোবা তিনি একসময় তার ক্ষমতা দখল করে নেবে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই বরং বাস্তবতা কী সেটা অমর ইবনুল খাতাবর এগলানুদ নিজে চিঠি লিখে তার বিভিন্ন গভর্নর এবং জেনারেলদেরকে জানিয়েছিলেন অমর ইব্দুল খাতাব তিনি লিখেছিলেন আমি কোনো ধরনের ক্রোধের বশবর্তী হয়ে কিংবা খালিদের কোনো অসতার কারণে তাকে বরখাস্ত করে নিই মানুষ তার কৃতিত্বকে বড় করে দেখছিল কাজে আমার ভয় ছিল যে আল্লাহ সাহায্যের থেকে লোকেরা তার উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়বে কাজে আমি তাদেরকে জানিয়ে চাই সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে এবং এর বিপরীতে কোনো বিশ্বাস যেন কারো অন্তরে স্থান না পায় অমর ইব্দুল খাতাব রায় তোলানো অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন তিনি ধারণা করেছিলেন খালেদ বিনওয়ালিদ তার অধীনে যতগুলো যুদ্ধ হয়েছে সেনাপতি হিসেবে তিনি যতগুলো যুদ্ধ করেছেন কোনো যুদ্ধেই তিনি পরাজয় বরণ করেননি কাদের লোকেরা ধরেই নিত খালেদ বিন ওয়ালিদ যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে। আমরাই বিজয়ী হব আমরাই টিকে থাকবো কাদী এর মাধ্যমে জয় পরাজয় যদি আল্লাহর পক্ষ থেকে আসে সেই বিষয় সরে গিয়ে খালেদ বিনওয়ালিদের উপরে লোকেদের ভরসা চলে আসছিল যেটা ইমানি অবস্থানের বিপরীত কাদী অমর ইদুল খাত্তাব এই সত্যকে তাদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নিলেন যে খালেদ যদি সাধারণ সৈনিক হিসেবেও যুদ্ধ করে আল্লা সুবাহতআ আল্লাহ মুসলিমদেরকে বিজয় দেবেন যদি মুসলিমরা বিজয়ের শর্তগুলিকে পূরণ করে জয় পরাজয় খালিদের কারণে আসছে না এটা আসছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করার মাধ্যমে অমর ইবনে খত্তাবরাই তালাহু লকিদের ইমানকে রক্ষা করলেন আকিদাকে রক্ষা করলেন এই বিষয়টি ছাড়াও আরও একটি ঘটনা রয়েছে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে অমর ইবনুল খতাবরাইতাহু যখন খলিফার দায়িত্ব গ্রহণ করেন তার রাষ্ট্র পরিচালনার নীতিতে আউু বকর সিদ্দিকের সঙ্গে কিছু পার্থক্য ছিল আবুকার সিদ্দিক তার জেনারেল এবং গভর্নরদেরকে অনেক বেশি স্বাধীন ক্ষমতা দিয়েছিলেন সাহিত্য শাসন দিয়েছিলেন তারা স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন অমর ইবনুল খাত্তাপরা ইতলানু তাদের সেই স্বাধীনতাকে সীমিত করে নিয়ে আসেন এবং অনেক বিষয়ে তাদেরকে খলিফার অনুমতি নিতে বাধ্য করেছিলেন খালিদ ইবনুল ওয়ালিদার ইতলানহু তিনি এই বিষয়টিকে পছন্দ করলেন না কাজেই তিনি পদত্যাগ করেছিলেন এটা হচ্ছে প্রথমবারের ঘটনা পরবর্তীতে আরও একটি যুদ্ধে দেখা যায় আবুবাইদার ইতলানু তিনি বাহিনী পাঠিয়েছিলেন খালিদ সেই বাহিনীর কমান্ডার ছিলেন না কিন্তু সেই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি তারা নিহত হয়েছিলেন কমান্ডার নিহত হয়েছিলেন পরবর্তীতে খালিদ ইবনুল ওয়ালি জাইতলানহু বাহিনীর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন কারণ দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত কোনো ব্যক্তি ছিলেন না এবং সেখানে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন ওমর ইবনুল খতাবের কাছে যখন এই সংবাদ এসেছিল ওমার মন্তব্য করে বলেছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ আম্মারানফা লকদ কান আবু বাকরিন আলম বীর রিজা আলি খালিদ নিজেকে আমির নিযুক্ত করে নিয়েছে আবু বকর আমার থেকে লোকেদেরকে ভালো চিনতেন এবং পরবর্তীতে আরেকটি অর্থনৈতিক ঘটনায় আমরা বলেছিলাম আবু বকর স্তিত্তিকের সময় সাহিত্য শাসন ছিল অমর ইবুল খাতব রায় সেই বিষয়গুলোকে কেন্দ্রীভূত করেছিলেন কাজেই অমর ইবুল খাতে ইতলাহানু খালিদ ইবুল ওয়ালিদের কাছ থেকে সেই বিষয়গুলোর জন্য জবাবদিহিতা চাচ্ছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি খালিদ ইবনুল ওয়ালিদকে অপসারণ করেন এবং ঠিক সেই ঘটনার পরেই লোকেদের মধ্যে যখন নানা রকমের কথাবার্তা ছড়িয়ে গেল তখন ওমর নিজের অবস্থানকে স্পষ্ট করে বলেছেন যে কোনো ক্রোধের কারণে কিংবা খালিদের অসুস্থতার কারণে আমি তাকে বরখাস্ত করিনি বরং বিষয় হচ্ছে এটাই যে লোকেরা আল্লাহর সাহায্যের থেকে খালিদের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল তার কৃতিত্বকে বড় করে দেখছিল কাজেই ওমর খালিদিন ওয়ালিরকে অপসারণের মাধ্যমে স্পষ্ট করে দিলেন জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকেই আসে এবং এর বিপরীত কোনো বিশ্বাস যেন তাদের অন্তরে স্থান না পায় शाम युद्ध गुरुतर ऊपर दुट्ट पॉइंट के उस्थपन करते चाहमे आलोचना शेष दिखे चले जा नम्बर विषय हे शाम विजय माध्यम रसुल्लम भविष्यवाणी वास्तवयन घटे इसलमर सत्य दिन हारे प्रमाण फुटे उठे मीरजे से घटना थी अलिस्राबाल मीराज से ही सफरे रसुल्लाहलम के लिए जवाब होती जाननाते जान्नर शेष प्रान एक वृक्ष जार नाम छो सिदरतुल मुन्त সেখান থেকে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম চারটি নদীকে প্রবাহিত দেখলেন দুইটি নদী ছিল প্রকাশ্য দুইটি ছিল অপ্রকাশ্য দুটি নদী ছিল দুনিয়ার নদী দুইটি নদী ছিল জান্নাতের নদী রাসুলুল্লাহ আসলাম জিব্রিলকে জিজ্ঞাসা করেছিলেন এগুলো কি জিব্রিল বললেন অপ্রকাশ্য এই দুইটি আপনি দুনিয়াতে দেখতে পারবেন না সেগুলো জান্নাতির নদী কাউসার এবং সালসাবিল এবং প্রকাশ্য যে দুইটি নদী সেই সেই দুইটি হচ্ছে নীল এবং ফোরাত সুহান আল্লাহ মানব জাতির ইতিহাস যদি আমরা দেখি সভ্যতার ইতিহাসগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাই নীল এবং ফোরাতের মাঝের এই ভূমি হচ্ছে শ্যামের জমিন শ্যামের ভূমি এবং এই দুটি নদীকে কেন্দ্র করেই মানব ইতিহাস গড়ে উঠেছে পৃথিবীর জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের সবসময়ের বসতি ছিল এই নীল এবং ফোরাতের অঞ্চল পৃথিবীর সবচেয়ে প্রাচীন জনপদ বা সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল তার জবাব হচ্ছে দজলা এবং ফোরাতের তীরে এবং নীলের তীরে মেসোপোটেমিয়ান সভ্যতা এবং ইজিপসিয়ান সভ্যতা বর্তমান যুগে পৃথিবীর জনসংখ্যা যে কোনো থেকে অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়েছে পৃথিবীর যেখানেই আমরা যাই না কেন সেখানেই লোকেদের বসতি দেখতে পাওয়া যায় কিন্তু অতীতে পৃথিবীর অধিকাংশ এলাকায় ছিল অনাবাদী সেই সময়েও পৃথিবীর যেই অঞ্চলটিতে সবসময় জনবসতি ছিল সেটা হচ্ছে এই দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল যে কারণে এই অঞ্চলকে পৃথিবীর প্রাচীনতম বসতি বা সভ্যতা হিসেবে গবেষকরা চিহ্নিত করেছেন এবং দজলা দজলাফুরাতের তীরকে ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন এভাবে এটা হচ্ছে সভ্যতার দোলনা বা ক্রিয়াডেল অফ সিভিলাইজেশন কাজেই শামের জমিন শামের ভূমি এটা হচ্ছে পৃথিবীর সত্যিকার প্রাণকেন্দ্র বর্তমানে আমরা এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বাইরেও আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশকে আবিষ্কৃত হতে দেখেছি কিন্তু মাত্র কয়েকশো বছর আগেও সেই মহাদেশগুলো মানুষের কাছে অওয়জানা ছিল কাদি মূলত পৃথিবীর মূল অংশ ছিল এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিনটি পৃথক মহাদেশ হলেও নির্দিষ্ট অংশে তার স্থলভাগের সঙ্গে একে অন্যের সঙ্গে সংযুক্ত মিশর বাবেল বা ব্যবিলন এবং দামাসকাস এগুলি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শহর এবং আল্লাহ সুমতাল্লাহ তিনি সারা পৃথিবীতেই সকল বসতিতেই রাসুল পাঠিয়েছেন আল্লা সুমাতলা বলেছেন ওলাকাত বা আসনফি কুল্লি উম্মাত রাসুল্লাহ আনীবুল্লাহ নীবু তো আগুত আল্লাহ সুমাতলা বলেছেন তিনি প্রত্যেক জাতির কাছে উম্মাতের কাছে রাসুল পাঠিয়েছেন এই মর্মে যে এক আল্লাহর ইবাদত করবে এবং তা বর্জন করবে কাজী আল্লাহ সুবাহতোলা সারা পৃথিবীতে সকল বসতিতেই নবীরাসুল পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে বেশি নবীরাসুল আল্লাহ সুহাতোল্লা যেখানে পাঠিয়েছেন সেটা হচ্ছে এই শ্যামের জমিন কাজী শ্যাম হচ্ছে এমন একটি অঞ্চল সেখানে যা ঘটবে তার প্রভাব সারা দুনিয়াতে পড়বে বর্তমান যুগেও আমরা দেখতে পাই শ্যাম বা সিরিয়ার সেই ভূমিকে নিয়ে সকলেই আগ্রহী সবাই সেখানে ইনভলভ হতে চায় শ্যামের নিয়ন্ত্রণ যাদের হাতে তারাই বিশ্বের নিয়ন্ত্রক অতীতে শাম মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল মুসলিমরা বিশ্বকে শাসন করেছে এখন শাম দখল করে আছে ইসরায়েল এবং পশ্চিমা শাসক গোষ্ঠী প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফাকে বিলুপ্ত করে দেওয়ার মাধ্যমে আরব ভূমিতে তারা তাদের প্রতিনিধিমূলক পাপেট শাসকদেরকে বসিয়ে রেখেছে এবং নিজেদের ইচ্ছামতো মানচিত্রে যেদিকে খুশি দাগ টেনে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে শামের ভূমিকে বিভক্ত করে ইরাক সিরিয়া লেবানন জর্ডান এই ধরনের রাষ্ট্র তারা সৃষ্টি করেছে এবং নিজেদের প্রভাবকে ধরে রেখেছে এর কারণ হচ্ছে শাম এমন একটি অঞ্চল এখানে যা ঘটবে তার প্রভাব সারা দুনিয়াতেই পড়বে কাজেই যিনি বিশ্ব নবী সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসেবেই থাকবেন সেই রাসুল্লাহ সাল্লাহ স্লাম আসবেন তার উম্মাদ থাকবে এবং তাদের হাতে শ্যামের জমিন থাকবে না সেটা কিভাবে হতে পারে কাজেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম জীবদ্দশাতেই মুসলিমদেরকে শ্যাম বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন ইবনে জাতি হাজিজটি এসেছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তোমরা আরও উপদ্বীপে যুদ্ধ করবে আল্লাহ মহাম্মতাল্লাহ সেটা তোমাদেরকে অধীনস্থ করে দেবেন এরপর তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেখানেও আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন এরপর তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তার বিরুদ্ধেও তোমাদেরকে জয়যুক্ত করবেন কাজী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিমদেরকে সুসংবাদ দিয়েছিলেন যে রোমান সাম্রাজ্য তোমাদের অধীনে আসবে তোমরা বিজয় লাভ করবে এমনকি পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের যেটা রাজধানী কনস্ট্যান্টিনেপোল তা বিজয়ের সুসংবাদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম দিয়েছিলেন এবং সেটা ইতিহাসে ঘটে গেছে মোসনাদ আহমদে হাদিসটি এসেছে আমর ইবুল্লাশের সন্তান আবদুল্লাহ তিনি বর্ণনা করেছেন যখন আমরা রাসুল্লাহ সাল্লাই আসলামের সঙ্গে ছিলাম এবং হাদিস টিপিবদ্ধ করতাম রাসুল্লাহ আসলাম তাকে প্রশ্ন করা হয়েছিল যে দুটি শহরের মধ্যে কোন শহরটি আমরা আগে বিজয় করব। কনস্ট্যান্টিনোপোল না রোম রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছিলেন বরং তোমরা হেরাকেলের শহরকে প্রথমে বিজয় করবে অর্থাৎ কনস্ট্যান্টিনোপোল চৌদ্দোশো ইংরেজি সালে সুলতান মোহাম্মদ আলী ফাতে তিনি কনস্ট্যান্টিনাপল বিজয়ী করেছেন এবং এর মাধ্যমে রসুউলাসলাসামের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে রসুল্লাসাল্লাসলাম অন্য একটি হাদিসে মুসনাদ আহমদের হাদিস চেষেছে সেখানে সুসংবাদ দিয়েছিলেন মুসলিমদেরকে রসুসুল আসলাম বলেছেন লাতাফ তাহান্না আল কুস্তান তানিয়া ওয়ালানি অম আল আমিরু আমির উহা ওয়ালানি অম আল জৈসু জা আলিক আল অবশ্যই তোমরা কনস্টান্টিনাপোল বিজয় করবে কত চমৎকার হবে সেই বাহিনীর আমির এবং কত চমৎকার হবে সেই বিজয়ী বাহিনী কাজী রাসুউলাস্লামের এই সুসংবাদকে সামনে রেখেই সাহাবাদের সময়ে ইসলাম্বুলকে অবরোধ করা হয়েছিল আবু আয়ুব আল আনসারি আলানহু তিনিও সেই বাহিনীতে সামিল ছিলেন শেষ পর্যন্ত চোদ্দশো সালে এই বিজয় অর্জিত হয়েছে কিন্তু অন্যান্য হাদিসগুলো থেকে আমরা দেখতে পাই যে শেষ জমানায় বা শেষ সময়ে শেষ যুগে যখন আবারও রোমানদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হবে তখন এই কনস্ট্যান্টিনাপোল আবারও মুসলিমরা বিজয় করবে ফিতানের হাদিস সেই হাদিসগুলোতে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে কাজী রসউল আসলাম হাদিসে রোমান শব্দের মাধ্যমে কোনো বিশেষ ভূমিকে বোঝাননি বরং তিনি একটি জাতি গোষ্ঠীকে বা এথনিক গ্রুপকে বুঝিয়েছেন তিনি সেই সমস্ত লোকেদেরকে বুঝিয়েছিলেন যারা ককেশিয়ান ইউরোপের বাসিন্দা এবং পরবর্তীতে ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সেই লোকেরা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন বর্তমানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত এলাকার লোকেরা পূর্বে সেই রোমান জাতিসত্ত্বারই বর্তমান প্রতিনিধি শেষ জমানায় ফিতনা হাজিজগুলো অনুসারে তাদের বিরুদ্ধে মুসলিমদের আরেকটি যুদ্ধ হবে এবং আবারও কনস্ট্যান্টিনোপোল মুসলিমরা বিজয় করবেন কাজী প্রথম পয়েন্ট এটা যে শ্যামের বিজয় এটা রাসুল্লাহ সাল্লা ভবিষ্যৎবাণিনীর বাস্তবায়ন এবং ইসলামের সত্য দিন হওয়ার আরেকটি অকাট্য প্রমাণ দ্বিতীয় বিষয় শ্যাম কিংবা বারস সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের যে বিজয়গুলো হয়েছিল বিজয়ের যে ধরন সেগুলো স্বতন্ত্র একটি মেরাকেল কোনো একজন ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে তাকে এটা স্বীকার করতেই হবে মুসলিমদের সেই বিজয়গুলোর কোনো সামরিক ব্যাখ্যা নেই সামরিক শক্তিতে কোনো মানদণ্ডেই মুসলিমদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং সত্যনিষ্ঠ ঐতিহাসিকেরা মুসলিম কিংবা মুসলিম তারা প্রত্যেকেই ইতিহাসের এই অংশ বর্ণনা করতে এসে তারা থমকে দাঁড়িয়েছেন এবং অভিভূত হয়েছেন কীভাবে মুসলিমরা একের পর এক যুদ্ধে বিজয়ী হয়েছিল শুধুমাত্র সামে নয় একই সঙ্গে দুইটি সুপার পাওয়ারকে তারা পরাজিত করেছিল এবং সেই দুইটি সুপার পাওয়ার তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যুদ্ধ করছিল কিন্তু তারা একে অপরকে পরাজিত করতে পারছিল না সেখানে তাদের উভয়ের বিরুদ্ধে উভয়ের থেকে সংখ্যায় অনেক কম শক্তিতে দুর্বল হয়েও সেই মুসলিমরা কিভাবে উভয় সাম্রাজ্যকেই পরাজিত করেছিল কিভাবে সম্ভব অভিযান শুরু করার মাত্র আট বছরের মধ্যে সম্পূর্ণ সায়াম মুসলিমরা বিজয়ী করেছেন পারস্য সাম্রাজ্য বিজয় করেছেন অভিযান শুরু করার মাত্র সাত বছরের মধ্যে মিশর মুসলিমরা বিজয়ী করেছেন দুই বছরের মধ্যে এবং স্পেন থেকে পর্তুগাল হয়ে ফ্রান্সের সীমান্ত পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিলেন মাত্র পাঁচ বছরের মধ্যে অভিযান শুরু করার এবং রাসৌল সৌসলামের মৃত্যু আবাসিদিকের খিলাফতকাল শুরু হওয়ার মাত্র আশি বছরের মধ্যে মুসলিমরা সিন্ধুর সীমান্ত থেকে স্পেন পর্যন্ত নিজেদের খিলাফাকে প্রতিষ্ঠিত করেছিলেন সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এত দ্রুত কিভাবে তারা এভাবে বিজয়ী অভিযান পরিচালনা করেছিলেন এবং সেই বিজয়কে তারা ধরেও রেখেছিলেন কাদের এই কথা বলার সুযোগ নেই যে কখনও একটা আপসেট হিসেবে বা অঘটন হিসেবে মুসলিমরা কোনো একভাবে হয়তো বিজয় অর্জন করে নিলেন এই কথা আমরা কখনোই বলতে পারি না কারণ শুধুমাত্র একটি ভূমিতে নয় প্রত্যেকটি স্থানে অনেক দুর্বল হয়ে মুসলিমরা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে সেই বিজয়কে ধরেও রেখেছে কাদের এই বিষয়গুলোর বাস্তবে কোনো সামরিক বা মিলিটারি ব্যাখ্যা নেই একমাত্র ব্যাখ্যা হচ্ছে এটাই যে এই বিজয়গুলো এসেছে আল্লাহ সুমতালার পক্ষ থেকে अल्लाह सुबह मताल्ला आसमान ए जमीनर समस्त राज अधिकारी मुस्लिम देखे यजयगल प्रदान करण मुस्लिमर छर धारक बाहक और प्रचारक अल्लाह सुबह मताल्लाजे सत्य और न्याय पक्षे अवस्थान करें मुस्लिमरा सत्यव न्याय पक्षे अवस्थान कर सत्य दिन इसलम ग्रहण कराराध्यमे कहे ही अल्लाह सुबहताला मुस्लिम देके सकल शत्रु बिुद्धे विजय दान कर आसल सत्य आसल वास्तवता এবং সেই সত্যকে মেনে নেওয়া এবং বুঝতে পারা সেটা বুঝতে পেরেছিলেন বলেই খালিদ ইবনুল ওয়ালি তরে তিনি একসময় ইসলাম গ্রহণ করেছিলেন খালিদ ইবনুল ওয়ালি তিনি একজন দক্ষ সামরিক কমান্ডার ছিলেন সেনাপতি ছিলেন সামরিক বিষয়ে তিনি কতটা পারদর্শী বা দক্ষতা সম্পন্ন ছিলেন এটা নতুন করে বলার আর কিছুই নেই বদর উহুদ খন্দক প্রত্যেকটি যুদ্ধে তিনি ছিলেন পরাজিত কুরাইশ প্রতলিক শক্তির কমান্ডার এবং তিনি নিজের মনে হিসাব করছিলেন কিভাবে প্রত্যেকটি স্থানে সংখ্যায় শক্তিতে বেশি হওয়ার পরেও তিনি পরাজিত কমান্ডার এবং বিপরীতে মুসলিমরা দুর্বল হয়েও কীভাবে প্রত্যেকটি স্থানে বিজয় হচ্ছিল খালিদ এই বিষয়গুলোকে নিয়ে ভাবছিলেন এবং তার মনে প্রশ্নের কোনো জবাব তিনি মিলাতে পারছিলেন না শেষ পর্যন্ত একটি জবাবেই তিনি সন্তুষ্ট হলেন তিনি বুঝতে পারলেন মুসলিমরা যেটা দাবি করে সেটাই সত্য মুসলিমরা বিজয় লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যা বলেন সেটাই সত্য তিনি আল্লাহর রাসুল এবং এই ভাবনা এবং সত্যকে মেনে নেওয়ার কারণেই শেষ পর্যন্ত খালিদ ইমু ও রহিতানহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসলুল্লাহ সাল্লাহ আসলামের সামনে এসে রাসুল্লাহ সাল্লু আসসালাম তাকে তখন বলেছিলেন তোমার মতো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে না এটা হতে পারে না কারণ তোমার মধ্যে আমি বুদ্ধির ছাপ দেখেছিলাম কাজেই সবশেষে আমরা আবারও বলতে যাই ইসলাম একটি রাজপ্রাসাদের মতো যাতে প্রবেশের অনেক দরজা রয়েছে ইসলাম একটি হীরের মতো তার প্রত্যেকটি পার্শ্বদেশ সমানভাবে উজ্জ্বল একজন ব্যক্তি কেন ইসলামে দাখিল হবে এই প্রশ্নের উত্তরের কোনো শেষ নেই কারণের কোনো শেষ নেই আকিদা ইস্যুগুলো বাদ দিয়েও যদি শুধুমাত্র এই সাইড ইস্যুগুলোকে সামনে রাখা হয় ইতিহাসের এই ঘটনাগুলোকে যদি কোনো ব্যক্তি সঠিক অবস্থান থেকে সত্য চোখে দেখার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি উচিত এই বাস্তবতাকে মেনে নেওয়া যে সত্য দিন হিসেবে আল্লাহ সুমতলা ইসলামকে বিজয় করেছেন অন্যান্য সকল মতবাদ সকল ধর্ম সকল আদর্শ এবং সকল রাজত্বের বিরুদ্ধে अल्लाह सुहमला हूआल्लाजी अरसल्लाह बिल्हूदाउदी अल्लाह साललासुल् पाठिए हिदायत सहकारे सत्य धर्म सहकारे सत्य दिन सहकारे जान अन्कल दिन ऊपर अन्ान सकल जीवन विधान धर्म मतबाद सबकिर इसलम की विजयी करते पर जदिव मुश्रिकरा ताछ करुक ना क्यों সাহাবার রাজ আনহোম এবং তাবিদের সেই যুদ্ধগুলো সেই ঘটনাগুলো ইতিহাসের এই সত্যকেই আমাদের সামনে উপস্থাপন করেছে মানুষ চলে যায় তাদের তলার পথ রেখে যায় রেখে যায় তাদের স্মৃতি রেখে যায় তাদের নীতি এটাই হচ্ছে সাহাবার রাজি আল্লাহতআ আনহোমদের রেখে যাওয়া সেই নীতি সেই নীতিকে সামনে রেখে আমাদের উচিত আমাদের বর্তমান নিজেদের অবস্থাকে মেলানো এবং প্রশ্ন করা যে কি করার কথা ছিল আর আমরা কি করছি কাদেরকে অনুসরণ করছি وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين إننا الأبطال لا نحن الرؤوسا إننا للمجد أرخصنا النفوسا طالد في البر كان ليس حق كل بحال كان حدى أربروسا إننا الأبطال لا نحن الرؤوسا innana lilmashk arfasna an-nufusa qalid fi kan laytha rain drops media onno visit korun on the website www.raindrops.media on the facebook page facebook.com/raindropsmedia ebong amder youtube channel youtube.com/raindropsmediaorg